শুধুমাত্র উনিশশো পঁয়ষট্টি এই বছরটা সত্যজিৎ রায়ের জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য ফেলুদার আবির্ভাবে কিছুদিন আগে সেই বছরই তিনি সৃষ্টি করেছিলেন আরও একটি অবিস্মরণীয় চরিত্র প্রফেসর শঙ্কু সেই বছরই তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন উনিশশো পঁয়ষট্টি মে মাসে মুক্তি পায় কাপুরুষ মহাপুরুষ বইয়ের পাদায় ফেলুদার প্রথম আত্মপ্রকাশ সন্দেশ পত্রিকায় সেই উনিশশো পঁয়ষট্টি সালেই ডিসেম্বর উনিশশো জানুয়ারি 19৬৬ এই সময়ের মধ্যে সব মিলিয়ে তিন কিস্তিতে প্রকাশিত হয় ফেলুদার প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি আর উনিশশো সালে মুক্তি পায় উত্তম কুমারের ছবি নায়ক তাই হয়তো অনেকেই ফেলুদার সঙ্গে কোথাও একটা নায়ক চরিত্রটির মিল খুঁজে পান। ফেলুদার অনুরোধে ফেলুদার এই গোল্ডেন জুবলি ইয়ারে সানডে সাসপেন্সে আমাদের বিশেষ নিবেদন ছিন্ন মস্তার অভিশাপ গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায় উনিশশো আটাত্তরে বই আকারে প্রথম প্রকাশ আনন্দ পাবলিশার্স থেকে উনিশশো একাশিতে প্রধান চরিত্রে ফেলুদা জটায়ু এবং তোপসে ফেলুদার চরিত্রে সব্যসাচী চক্রবর্তী গল্প পাঠে এবং অবশ্যই তোপসের ভূমিকায় দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে ছিন্ন মস্তার অভিশাপ প্রথম পর্ব রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটাই চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন। সার্কাস ছিল সেটা মুখের রুমাল তাই সে শুধু মাথা নাড়িয়ে না জানিয়ে দিল প্রায় দশ মিনিট ধরে একটা পর্বত প্রমাণ খড়বোঝাই লরি আমাদের যে শুধু পাশ দিচ্ছে না তা নয় সমানে পেছন থেকে রেলগাড়ির মতো কালো ধোঁয়া ছেড়ে প্রাণ অতিষ্ঠ করে তুলেছে লালমোহনবাবুর গাড়ির ড্রাইভার হরিপদাবু বার বার হর্ন হয়নি। লরির পেছনে ফুলের নকশা সম্বন্ধে বইটা কিছুদিন হল জোগাড় করেছেন অনেকদিন আগে লেখা বই নাম বাঙালি সার্কাস বইটা ওর ঝোলার মধ্যে ছিল লরির জালায় সামনে কিছু একবার জোর নেই বলে সেটাই বার করে পড়তে শুরু করেছে। ইচ্ছে আছে সার্কাস নিয়ে একটা রহস্য উপন্যাস লেখার তাই ফেলুদার পরামর্শ অনুযায়ী বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করে রাখছেন সার্কাসের কথা অবশ্যই এমনিতেই হচ্ছিল কারণ আজ সকালেই রাঁচি শহরে দা গ্রেট ম্যাজেস্টিক সার্কাস বিজ্ঞাপন দেখেছি হাজারিবাগে এসেছে সার্কাস আর আমরাও যাচ্ছি হাজারিবাগেই ওখানে সন্ধ্যেবেলা আর কিছু করার না থাকলে একদিন গিয়ে সার্কাস দেখে আসবো সেটাও তিনজনে প্ল্যান করে রেখেছি শীতের মুখটাতে কোথাও একটা যাওয়ার ইচ্ছে ছিল বাবুর নতুন বই পূজয়ে বেরিয়েছে তিন সপ্তাহে দু হাজার বিক্রি ভদ্রলোকের মেজাজ ঘুষ হাত খালি নতুন বইয়ের নাম ভ্যাংকুভারের ভ্যাম্পায়ারে ফেলুদার আপত্তি ছিল ও বলেছিল ভ্যাংকুভার একটা পেল্লায় আধুনিক শহর ওখানে ভ্যাম্পায়ার থাকতেই পারে না তাতে বাবু বললেন জিওগ্রাফির বই তন্নতন্ন করে ঘেটে ওর মনে হয়েছে সহায়ের একটা বাড়ি আছে হাজারিবাগে সেটা প্রায় খালি পড়ে থাকে তাই ফেলুদার কাজে খুশি হয়ে ভদ্রলোক তার বাড়িটা অফার করেছেন দিন দশেকের জন্য চৌকিদার আছে সে দেখাশোনা করে আর তার বউ রান্না করে খাওয়ার খরচ ছাড়া আর অন্য দিয়ে আসানসোল ধানবাদ হয়ে আসা যেত কিন্তু শেষ পর্যন্ত খড়গপুর রাচি হয়ে আসাই ঠিক হলো। খড়গপুর পর্যন্ত ফেলুদা চালিয়েছে তারপর থেকে ড্রাইভারই চালাচ্ছে গতকাল সকাল আটটায় রওনা হয়ে খড়গপুরের লাঞ্চ সেরে সন্ধ্যে রাঁচি পৌঁছই হোটেল থেকে আজ সকাল নটায় হাজার নির্ঘাত গিয়ে দাঁড়াবে আরো মিনিট পাঁচে খন্ড দেবার পর লরিটা পাশ আর আমরাও সামনে খোলা পেয়ে দুপাশে বাবলাগাছে শাড়ি তার অনেকগুলোতেই বন্ধ করে দৃশ্য দেখে গুনগুন করছেন যেমন অঘ্রাণ মাসে ফাগুনের নবীন আনন্দে আহা বাহ চা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওর চেহারায় গান বানায় না গলার কথা ছেড়েই দিলাম মুশকিল হচ্ছে উনি বললেন কলকাতার ডামাডোল থেকে বেরিয়ে নেচারের কন্ট্যাক্ট এলেই নাকি ওর গান আসে যদিও স্টক কম বলে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট গান মনে আসে না তবে এটা বলতেই হবে যে ওর এই চব্বিশ ঘন্টার মধ্যে সার্কাস সম্বন্ধে অনেক তথ্য জেনে ফেলেছি কে জানতো আজ থেকে একশো বছর আগে বাঙালি সার্কাস ভারতবর্ষে এত নাম কিনেছিল সবচেয়ে বিখ্যাত ছিল প্রফেসর বোস এর গ্রেট বেঙ্গল সার্কাস এই সার্কাসে নাকি বাঙালি মেয়েরাও খেলা দেখাত এমন কি বাঘের খেলাও আর সেই সঙ্গে রাশিয়ান আমেরিকান জার্মান আর ফরাসি খেলোয়াড়ও ছিল গাস বার্ন বলে একজন আমেরিকানকে দেখেছিলেন প্রফেসর প্রিয়নাথ বোস বাঘ সিংহ ট্রেন করবার জন্য উনিশশো বিশে প্রিয়নাথ বোস মারা যান তারপর থেকেই বাঙালি সার্কাসের দিন ফুরিয়ে আসে लालमोहन बाबू गल्पे न হিরোর এখনো শিখতে বাহাত্তর কিলোমিটারের পোস্টটা পেরিয়ে কিছু দূর গিয়েই আর একটা অ্যাম্বাসেডার দেখা গেল আর তার পাশেই দাঁড়িয়ে স্টেশনে খুব দেখা যায় সেখানে সেটা গুড বাই আর এখানে হয়ে গেছে থামতে বলার সংকেত হরিপদবাবু ব্রেক কষলেন আপনারা হাজারিবাগ যাচ্ছেন সাদা শার্ট আর সবুজ হাত কাটা পুলো সঙ্গে যার শরীরের নিচে। প্রশ্নের উত্তরে ভেলুদা আগে হ্যাঁ বলায় ভদ্রলোক বললেন আমার গাড়িটা গন্ডগোল করছে বুঝেছেন সিরিয়াস তাই ভাবছিলাম আপনি আমাদের সঙ্গে আসতে চাইলে আসতে পারেন সো কাইন্ড অফ ইউ ভদ্রলোক বোধহয় ভাবতে পারে নিজে না চাইতেই ফেলুদা অফারটা করবে আমি ওখান থেকে একটা মেকানিক নিয়ে ট্যাক্সি করে চলে আসব তাহা ছাড়া তো কোনো ইয়ে দেখছি না আপনার সঙ্গে কি একটা তবে সেটা অবশ্যই পরে নিয়ে যেতে পারি এখান থেকে যেতে আসতে তিন কোয়ার্টারে বেশি লাগবে না চলে আসুন ভদ্রলোক ড্রাইভারকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমাদের গাড়িতে উঠে আরো দুবার বললেন সোকাইন্ড অফ ইউ তারপর বাকি পথটা আমরা কিছু না জিজ্ঞেস করতেই নিজের বিষয়ে এক গাদা বলে ওর নাম প্রীতিন্দ্র চৌধুরী বাপ বছর দশেক হল রিটায়ার করে হাজারিবাগে বাড়ি করে আছেন আগে রাচিতে ছিলেন নাম চৌধুরী করা লোক আপনি কলকাতাতেই থাকেন হ্যাঁ আমি আছি ইলেকট্রনিক্সে ইন্ডোভিশনের নাম শুনেছেন ইন্ডোভিশন নামে একটা নতুন টেলিভিশনের বিজ্ঞাপন কিছুদিন ধরে কাগজে দেখছি সেটা নাকি এদেরই তৈরি আমার বাবার সত্যর পূর্ণ হচ্ছে কাল বর্দা আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে দিন তিনি কাগে পৌঁছে গেছেন আমার আবার দিল্লিতে একটা কাজ পড়ে গেছিল আসা মুশকিল হচ্ছিল কিন্তু বাবা টেলিগ্রাম করলেন মাস্ট কাম বলে একটু গাড়িটা থামাবেন কাইন্ডলি গাড়ি থামল কেন তা বুঝতে পারছি ভদ্রলোক তার হাতের ব্যাগটা থেকে একটা ছোট করে গাড়ি থেকে নেমে রাস্তার ডাক ছিলি পেয়ে গেলাম পাখির ডাক রেকর্ড করাটা আমার একটা নেশা ধন্যবাদ তা অবশ্যই তার অনুরোধে গাড়ি থামানোর জন্য আশ্চর্য ভদ্রলোক নিজের সম্বন্ধে এত বলে গেলেও আমাদের কোনো পরিচয় জানতে চাইলেন না ভেলুদা বলে যে এক একজন লোক থাকে যারা অন্যের পরিচয় নেওয়ার চেয়ে নিজের পরিচয় দিতে অনেক বেশি হাজারিবাগ টাউনে পৌঁছে ইউরেকা অটোমোবাইল এ প্রীতিন্দ্রবাবুকে নামিয়ে দেবার পরে আর একবার সো কাইন্ড অফ ইউ বলে ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করলেন ভালো কথা আপনারা কারণ কারণ আমরাই প্রথম আসছি এখানে এটা বলতে পারি যেহান্তির বাড়ির খুব কাছে আমাদের বাড়ি থেকে মিনিট টেলিফোন আছে हाँ, 742 भद्रलोक केवना दे बोध लालमोहन बाबू डिस्ट्रिक्ट बोर्ड रेस्ट हाउस क्या जिज्ञेस करते असुविधे कर जी सी मोहानी नाम लेखा मार्बल फलक वाला गेट छाड़िए तीन बाड़ी परस सहायखा बोगेनविलियर ढाका गेटर बहरे हर्न दिन बेटे माज बशी लोक ये गेटा खुले दिए सेलम ठुकल মোরামঢাকা পথে খানিকটা এগিয়ে গিয়ে একতলা বাংলো টাইপের বাড়ির সামনে আমাদের গাড়ি থামল মাঝবয়সী লোকটাও দৌড়ে এসেছে জিজ্ঞেস করে জানলাম সেই চৌকিদার নামাকি প্রসাদ গাড়ি থেকে নেমে বুঝলাম জায়গাটা কি নির্জন বাংলোটা ঘিরে বেশ বড় কম্পাউন্ড লালমোহনবাবু বললেন অ্যাটলিস্ট তিন বিঘে একদিকে বাগানে তিন রকমের ফুল ফুটে আছে অন্যদিকে অনেকগুলো বড় বড় গাছ তার মধ্যে তেঁতুল আম আর অর্জুন চিনতে পারলাম কম্পাউন্ডের পাঁচিলের ওপর দিয়ে উত্তর দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে সেটা নাকি কানারি হিল এখান থেকে মাইল দুয়েক বাড়িটা তিনজনের পক্ষে একেবারে ফরমাস দিয়ে তৈরি সামনে তিন ধাপ সিঁড়ি উঠে চওড়া বারান্দার পর পাশাপাশি তিনটে ঘর মাঝেরটা বৈঠকখানা আর দুদিকে দুটো শোবার ঘর পেছন দিকে আছে খাবার ঘর রান্নাঘর ইত্যাদি चाहते हल लालमोहन बाबू सब घर ठुकेर्जार मुखटाते ही दाड़े गए बोल पैदल खाचा पाली कीजारीबाग शहर तटस्थ বাঘের খেলাই নাকি এই সার্কাসে যাকে বলে স্টার অ্যাট্রাকশন সার্কাসের বিজ্ঞাপন যা দেখেছি তাতে বাঘের ছবিটাই সবচেয়ে বেশি চোখে পড়ে ফেলুদার অবশ্যই চোখই আলাদা তাই সে আমাদের চেয়ে বেশি দেখেছে বলল বাঘের খেলা যিনি দেখান তিনি নাকি মারাঠি নাম কারান্ডিকার আর নামটা নাকি বিজ্ঞাপনে দেওয়া ছিল বাবু খবরটা শোনার পর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললেন তাঁর গল্পে বাঘ পালানোর ঘটনা একটা রাখা যায় কিনা সেটা তিনি ভাবছিলেন কাজে এটাকে ছাড়া আর কিছুই বলা যায় না তবে আপনি থাকুন। জানলে না আপনাকে নির্ঘাত বাঘ সন্ধানের কাজে লাগিয়ে দেবে ইনকঙ্গিটো অবশ্যই ইনকগনিটোর জটাই ও সংস্করণ লালমোহনবাবু মাঝে মাঝে ইংরেজি কথায় এরকম উলট পালট করে ফেলেন খবরটা শুনে এত অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে আর সুধরে দেওয়া হল না ফেলুদা অবশ্যই অকারণে কখনোই ওর পেশাটা প্রকাশ করে না আর গোয়েন্দা বলেই যে ওকে যে কেউ যে কোনো তদন্তে ফাঁসিয়ে দেবে সেটারও কোনো সম্ভাবনা নেই বুলাকি প্রসাদ আরও বলল যে সার্কাসটা নাকি আগে শহরের মাঝখানে কারজন মাঠে বসত এইবার নাকি প্রথম সেটা শহরের এক ধারে একটা নতুন জায়গায় বসেছে এই মাঠটার উত্তরে নাকি বিশেষ বসতি নেই বাঘ যদি সেদিক দিয়ে বেরোয় তাহলে রাস্তা পেরিয়ে কিছু দূর গিয়েই জঙ্গল পাবে কাছাকাছি আদিবাসীদের গ্রাম আছে খিদে পেলে সেখান থেকে গরু বাছুর টেনে নিয়ে যাওয়া কিছুই আশ্চর্য নয় মোট কথা ঘটনাটা চাঞ্চল্যকর আফসোস এই যে হাজারি বাগের মতো জায়গায় এসে বাঘের ভয়ে স্বচ্ছন্দে হেঁটে বেড়ানো যাবে না চা খাওয়ার পর লালমোহনবাবু প্রস্তাব করলেন যে দুপুরে একবার গ্রেট ম্যাজেস্টিক এ ঢুমারা হোক ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছে সেটা জানতে পারলে নাকি ওর খুব কাজে দেবে ধুম মানে কি দেখার ঠিক তা নয় আমি ভাবছিলাম যদি খোদ মালিকের সঙ্গে দেখা করা যায় অনেক ডিটেলস জানা যেত কাছে সেটা ফেলো মিত্রের সাহায্য ছাড়া সম্ভব নয় দুপুরে বোলাকি প্রসাদের বৌয়ের রান্না করা মুরগির কারি আর অড়হড়ের ডাল খেয়ে গাড়িতে করেই বেরিয়ে পড়লুম আমরা বুঝতে পারলাম ফেলুদারও যথেষ্ট কৌতূহল আছে এই বাঘ পালানোর ব্যাপারে বেরোবার আগে থানা একটা ফোন করল কোটার মায়ে ওকে বিহার পুলিশের সঙ্গে কাজ করতে হয়েছিল সর্বেশ্বর সহায়কে এখানে সবাই চেনে তাই নাম করতেই ইন্সপেক্টর রাউত ফেলুদাকে চিনে ফেললেন আসলে পুলিশের সাহায্য ছাড়া হয়তো এই জরুরি অবস্থায় সার্কাসের মালিকের সঙ্গে দেখা করা মুশকিল হতো রাউত বললেন সার্কাসের সামনে পুলিশের লোক থাকবে ফেলুদার কোনো অসুবিধা হবে না ফেলুদা এটাও বলে দিল যে সে রকম তদন্ত করতে যাচ্ছে না কেবল কৌতূহল মেটাতে যাচ্ছে সমস্ত শহরে যে সাড়া পড়ে গেছে সেটা গাড়িতে যেতে যেতে বেশ বুঝতে পারছিলাম শুধু যে রাস্তার মোড়ে জটলাতা নয় একটা চৌমাথায় দেখলাম ঢেঁড়া পিটিয়ে লোকেদের সাবধান করে দেওয়া হচ্ছে ফেলুদা একটা পানের দোকানে চারমিনার কিনতে নেমেছিল সেখানে দোকানদার বলল যে বাঘটাকে নাকি উত্তরে ডাহিরি বলে একটা আদিবাসী গ্রামের কাছাকাছি দেখা গেছে তবে কোনো উৎপাতের কথা এখনো শোনা যায়নি সার্কাসে তাঁবু দেখলেই বুকের ভেতরটা কেমন জানি গড়ে ওঠে ছেলেবেলায় ফেলুদার সঙ্গে কত সার্কাস দেখেছি সে কথা মনে পড়ে যায় গ্রেট ম্যাজেস্টিক এর সাদা নীল ডোরা দেখলেই বোঝা যায় এটা জাত সার্কাস তাঁবুর চুড়োয় করে হলদে ফ্ল্যাগ উঠছে চুড়ো থেকে বেড়া টেনে আনা দড়িতে আরো অজস্র রঙিন ফ্ল্যাগ তাঁবুর গেটের বাইরে কমপক্ষে হাজার লোক তারা অনেকেই টিকিট কিনতে এসেছে বাঘ পালানো সার্কাস বন্ধ হয়নি শুধু আপাতত বাঘের খেলাটাই স্থগিত। আরো কত রকম খেলা হাতে বড় বড় হয়েছে। শিল্পী খুব পাকা নন তবে লোকের মনে চনমনে ভাব আনতে এই যথেষ্ট পুলিশের লোক গেটের বাইরেই ছিল ফেলুদা কার্ডটা দিতেই খুব খাতির করে ভেতরে ঢুকিয়ে দিল বলল মালিক মিস্টার কুট্টিকেও বলা আছে তিনি তার ঘরেই অপেক্ষা করছেন তাকে ঘিরে বেশ খানিকটা জায়গা ছেড়ে তারপর টিনের বেড়া এই বেড়ার মধ্যেই একধারে দাঁড়িয়ে আছে দ্য গ্রেট ম্যাজেস্টিক সার্কাসের মালিক মিস্টার কুট্টির ক্যারাম্যান বলা যায় একটা সুদৃশ্য চলন্ত বাড়ি দুপাশে সার বাঁধা কাঁচের জানলায় নকশা করা পর্দার ফাঁক দিয়ে টুকরো টুকরো রোদ ঢুকছে ভেতরে আবছা অন্ধকারে मिस्टर कूट्टी चेयर छिड़े उठे तीनजेंडश भद्रोक गोझा जाए दात चूल मानई जदिटी हेलुदा प्रथम पुलिस लोक नय खूब प्रिय जिन ग्रेट मेजेस्टिक गांगुली मिस्टर कूट्टी सर्कासेर आगे छबर उन्नी कलक जहाज़नी भल्कि सत्यारे कदर कर দেখায় নিরুৎসাহ বোধ করছি বললেনিবাগের বাবু হিন্দি আর ইংরেজি মিশিয়ে জিজ্ঞেস করলেন বাঘের খাঁচার দরজাটা ঠিকভাবে বন্ধ করা হয়নি বাগ নিজেই সেটাকে মাথা দিয়ে ঠেলে তুলে পালিয়েছে তার তারপর আর একটা গল্প হয়েছে এই যে টিনের বেরার একটা অংশ কে জানি ফাঁক করে বাইরে যাবে বলে শর্টকাট করেছিল তারপর আর বন্ধ করেনি কে দোষী সেটা আমরা বার করেছি আর তার জন্য প্রপার স্টেপস নিচ্ছি ফিরুদা বললো বোম্বে একবার ঠিক এইভাবে বাঘ ছিল না टेशन मालिक उठने ना कि भद्रलोक स्त्री से देते पे भीरमी এক নেপালি কথাটা নতুন শিখে সেটা ব্যবহার করার লোক সামলাতে পারলেন না জটায়ু ক্যারান্ডি কারা তার घर एक बैठा हो तीन खेला देखा सुनबे ना डाक्तने खुल तीन जन लोक रेखे नाम चंद्रन कैरल लोक भेरि गुड सब आग ट्रेंड कर असुस्थ खेला देखा कल स्पेशल शो देखिए खिलुदा जिज्ञेस कल कारण्डिकार ही देखिए एक खेला छाड़ा क्यों देखा खेलार क्लैम मुख फाक मध्य माथा ढुकिए देखे गंडगोल हो जाए चेष्टा करे जो बाघ मुख खुल्ला ना तक करणिकार हटात चेष्टा थमिए दिए खेला शेष कर दे हाथ ता संगे ताकि टीट करिए सुनते खेला देखिए क्या झेड़े देवी दुखे कथा कारण अंत और क्या करते खुब मुर्डी लोक मुरु गा गए देखा करा কুটির পার্সোনাল বেয়ারা সে বাইরেই দাঁড়িয়েছিল হুকুমে আমাদের তিনজনকে নিয়ে গেল দুটো ভাগ একটা বসার জায়গা একটা শোভার আশ্চর্য এই যে খবর দিতেই বেডরুম থেকে পেরিয়ে এলেন রিংমাস্টার भद्रलोक चेहरा देखे पुरुष बाघर खेला कलो चारा दे आश्चर्य चोखे दृष्टि एदास हम हठा हठाटा कथा बल समय जले उठे कारण्डिकार प्रथम ही কাগজ থেকে আসছি কিনা বুঝলাম ভদ্রলোক বাবুর হাতে যদি তাই হয় তাহলে আপনার কোনো আপত্তি আছে কি আপত্তি তো নেই বরং সেটা হলে খুশি হব এটা পাবলিক জানা দরকার যে বাগ পালানোর জন্য ট্রেনার কারান্ডিকার দায়ী নয় দায়ী মালিক বাঘ দুজন ওরাই খুঁজুক না গভীর অভিমানের সঙ্গে বললো কারান্ডিকার বাবু বিড়বিড় করে ফেলুদাকে বাংলায় বললেন একটু জিজ্ঞেস করুন তো যেমন তেমন দরকার পড়লে উনি যাবেন কিনা খবরটা পেলে দেখা যেত কারণ সুলতান ওর আত্মীয় বাড়া আমিও একটা জিনিস জিজ্ঞেস করার কথা ভাবছিলাম শেষ পর্যন্ত ফেলুদাই করল আপনার মুখে কি বাঘ কোনদিন আঁচড় মেরেছিল নট সুলতান গোল্ডেন সার্কাসের বাগ। গাল আর এই নাকের খানিকটা মাংস তুলে নিয়েছিল কথাটা বলে তার শার্ট খুলে ফেললেন দেখলাম বুকে পিঠে কাঁধে কত আঁচড়ে দাগ রয়েছে তার হিসেব নেই আমরা ভদ্রলোককে অনেক ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম তা্বু থেকে বেরোবার সময় ফেলুদা বলল আপনি এখন এখানেই থাকবেন কারান্ডিকার গম্ভীর হয়ে বললেন আর সতেরো বছর আমি সার্কাসের তাঁবুকে এই ঘর বলে জেনেছি আমাদের সার্কাসের অবশিষ্ট দুটি বাঘ একটা বেশ বড় ভাল্লুক একটা জলহস্তি তিনটে হাতি গোটা ছয় ঘোড়া আর সুলতানের গা ছমছম করা খালি খাঁচাটা দেখে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল পাঁচটা বুলাকি প্রসাদকে চা দেবার জন্য ডেকে পাঠাতে সে বলল চৌধুরী সাহেবের বাড়ি থেকে একজন বাবু এসেছিলেন বলে গেছেন প্রীতীন্দ্র চৌধুরী সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঝপ করে ঠান্ডা পড়েছে আমরা সবাই কোটগুলোবার চাপিয়ে নিয়েছি লালমোহনবাবুর মাংকিকে একটা পড়ার মতো ঠান্ডা এখনো পড়েনি কিন্তু ওর টাক বলে উনি রিস্ক না নিয়ে এর মধ্যেই ওটা চাপিয়ে বসে আছেন আপনি যে ডিটেকটিভ সেটা তো বলেননি আমাদের তিনজনকেই অবাক করে দিয়ে বললেন পৃথিন্দ্র চৌধুরী বাবা তো আপনার মক্কেল মিস্টার সাহাইকে খুব ভালো করে চেন সাহায় জানিয়েছেন যে আপনারা এখানে আসছেন বাবা বিশেষ করে বলে দিয়েছেন আপনারা তিনজনই যেন কালকে আমাদের সঙ্গে পিকনিকে আসেন পিকনিক বাবু ভুরু কপালে তুলে প্রশ্ন করলেন বলেছিলাম না খাল বাবা জন্মদিন আমরা সবাই যাচ্ছি রাজরাপা পিকনিক করতে দুপুরে ওখানেই খাওয়া জলপ্রপাত আছে চমৎকার দৃশ্য আর একটা পুরনো কালী মন্দির আছে নাম ছিন্ন মস্তার মন্দির এসব আমরা আসবার আগেই জেনে গেছি আর পিকনিকে নেমন্তন্ন না হলে নিজেরাই যেতাম प्रीतिम बाबू आगे आगे जाहेश बाबुर प्रजापति और पाथर कलेक्शन पिकनिके जाबर तो धरा गलैसे प्रश्न कर लें जटायु जानी बारे भय कि संगे बंदूक थकदा क्रैक शट ता छाड़ा बाघ तो शुने उत्तरे हाना दिए দক্ষিণে রামগড়ের দিকে ঠিক হলো আমরা সাড়ে আটটা নাগাদ মহেশ চৌধুরীর বাড়িতে পৌঁছে যাব বাবুর লালমোহনবাবুর কৈলাস নামটা দিল কেন মশাই এর উত্তরে ফেলুদা বলল শিবের বাসস্থান কৈলাস আর মহেশ শিবের নাম তাই কৈলাস প্রীতিনবাবু চলে যাবার কিছুক্ষণের মধ্যেই ঘুরঘুরটি অন্ধকার হয়ে এল আমরা বারান্দায় বেতে চেয়ারে বসে বাতিটা জ্বালালাম না তাই বোধ হয় ছিন্ন মস্তাহিন্ন মস্তা ছিন্ন মস্তা ছিন্ন মস্ত ছিন্ন <laughs> शाद बार छीन ही थेमेल कारण भेलुदा हाथ तुले तीनजने झिझि पोकार डाक छाड़ा और शब्द नहीं बस दूर थायर रक्त जल्द बाघर गर्ज एक बार दो तीन बार दिख दूर शिकारे सर्कास बाघ पालानोटाई बुझी हजारीबागर आसल घटनाता छाड़ाओं कि घटे আর ফেলুদা যে সেই ঘটনার জালে জড়িয়ে পড়বে সেটা কে জানতে নভেম্বর মহেশ চৌধুরীর বার্থডে পিকনিকের কথাটা অনেকদিন মনে থাকবে। আর সেই সঙ্গে মনে থাকবে রাজরাপার আশ্চর্য সুন্দর রুক্ষ পরিবেশে ছিন্নমস্তান মন্দির কাল রাত্রে বাঘের ডাক শোনার পর থেকেই লালমোহনবাবুর মুখটা কেমন জানি হয়ে গিয়েছিল ভাবছিলাম বলি উনি আমাদের ঘরে আমার সঙ্গে শোন আর ভেলুদা পশ্চিমের ঘরটা কিন্তু সেদিকে আবার ভদ্রলোকের গোঁ আছে চৌকিদারের কাছে টাঙ্গি আছে জেনে আর লোকটা বেটে হলেও সাহসী জেনে ভদ্রলোক খানিকটা আশ্বাস পেয়ে নিজের তিন সেলের টর্চের বদলে আমাদের পাঁচ সেলটা নিয়ে দশটা নাগাদ নিজের ঘরে চলে গেলেন বড় টর্চ নেওয়ার কারণেই যে ভেলুদা বলেছে তীব্র আলো চোখে ফেললে বাঘ নাকি অনেক সময় আপনা থেকেই সরে পড়ে অবশ্যই জানলার বাইরে যদি গর্জন শোনেন তখন টর্চ জ্বালানোর কথা আর সেই টর্চ জানলার বাইরে বাঘের চোখে ফেলার কথা মনে থাকবে কিনা সেটা জানি না যাই হোক রাত্রে বাঘ এসে থাকলেও সে গর্জন করেনি তাই টর্চ ফেলারও কোন দরকার হয়নি মবাবুর নির্দেশ অনুযায়ী ঠিক সাড়ে আটটার সময় কৈলাসের আগে তৈরি হলেও বাড়ি চেহারাটা সেই পঞ্চাশ বছর আগের ব্রিটিশ আমলের বাড়ির মতো দারোয়ান গেট খুলে দিতে আমরা গাড়িটা বাইরে দেখে কাঁকড় বেছানো রাস্তা দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম আরো তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে কম্পাউন্ডের এক পাশে একটা কালকে দেখা প্রীতিনবাবুর কালো একটা সাদা আর একটা পুরনো হোলদে পনটি একটা ক্লু পাওয়া গেছে মোটাই লালমোহনবাবু বাগান আর রাস্তার মাঝখানে সাদা রং করা ইটের বেড়ার পাশ থেকে একটা কাগজ কুড়িয়ে সেটা ফেলুদাকে দিলেন ফেলুদা বলল আপনি রহস্যের অবর্তমানে একটা রুলটানা খাতার পাতা তাতে সবুজ কালিতে গোটা গোটা অক্ষরে কিছু অর্থহীন ইংরেজি কথা মিস্ট্রির কিছুই নেই বোঝাই যাচ্ছে সেটা বাচ্চার হাতের লেখা আর সেই কারণেই কথাগুলোর কোনো মানে নেই যেমন ও কে এ এইচ এ আর কেচ এল ও সি একটা চেনা গলা আগে থেকেই পাচ্ছিলাম বৈঠকখানার চৌকাট পেরোতেই পৃথিন বাবু আমাদের দিকে এগিয়ে এলেন আসুন কাম। ঘরে ঢুকে প্রথমেই চোখ চলে যায় দেয়ালের দিকে তিন দেয়াল জুড়ে ছবির বদলে টাঙানো রয়েছে ফ্রেমে বাঁধানো মহেশ চৌধুরীর সংগ্রহ করা পিন আটা সার সার ডানা মেলা প্রজাপতি প্রতি ফ্রেমে আটটা সব মিলিয়ে চৌষট্টি আর তাদের রঙের বাহারে পুরো ঘরটা যেন হাসছে যাঁর সংগ্রহ তিনি সোফায় বসেছিলেন আমাদের দেখে হাসি মুখে উঠে দাঁড়ালেন বুঝলাম এককালে ভদ্রলোক বেশ শক্ত সুপুরুষ ছিলেন টকটকের পরিষ্কার করে কামানো চোখে রিমলেস চশমা পরনে ফিনে ধুতি গরদের পাঞ্জাবি আর ঘন কাজ করা কাশ্মীরি শাল বুঝলাম এটা মহেশ চৌধুরীর সত্তর বছরের জন্মদিন উপলক্ষে স্পেশাল পোশাক বাবু শুধু ফেলুদার নামটাই জানেন তাই বাকি দুজনের পরিচয় ফেলু দেখেই দিতে হলো ভদ্রলোক কিছু বলার আগেই বাবু আমাদের অবাক করে দিয়ে বললেন টু করে হেসে বুড়ো মানুষের আবার জন্মদিন এসব আমার বৌমার কাণ্ড যাক আপনারা এসে গিয়ে খুব ভালোই হলো ডেড বডি খুঁজে বার করতে অসুবিধা হয়নি তো হম আপনি যখন গোয়েন্দা তখন হয়তো আমার সাংকেতিক ভাষা বুঝতে পারবেন তবে আপনার দুই বন্ধু মনে হচ্ছে বুঝেননি। ফেলুদা বুঝিয়ে দিল কৈলাশ হচ্ছে লাশ। এবার লক্ষ্য করলাম ঘরে ঠিক মাঝখানে একটা চিতাবাখের ছালের ওপর বসে একটি বছর পাঁচেকের মেয়ে ডান হাতে একটা চিমটের মতো জিনিস নিয়ে ধরা একটা বিলিতি ডলের ভুরুর জায়গায় এক মনে চিমটি কাটছে বোধহয় পুতুলের ভুরু প্লাক করা হচ্ছে আমি ওর দিকে চেয়ে আছি বলেই বোধ হয় মহেশবাবু বললেন ওডি আমার নাত ওর নাম জোড়া মৌমাছি আর তুমি জোড়া কাটাই বললো মেয়েটি মিত্তির ফেলুদা বলল বুঝলাম আপনার নাতনি হলেন বিবি আর আপনি তার দাদু লালমোহনবাবু আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন দেখে বুঝিয়ে দিলাম বিবি হচ্ছে বি ডাব্লু ইড আর দাদুর দা হলো কাটারি আর দু হলো দুই ফেলুদা আমি অনেক সময় বাড়িতে বসে কথার খেলা তৈরি করে খেলি তাই এগুলো বুঝতে অসুবিধা হল না বাবু দাদাকে ডাকি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন আমরা তিনজনে সোফায় বসলাম মহেশবাবুর ঠোঁটের কোণে হাসি তিনি এক দৃষ্টে চেয়ে আছেন ভেলুদার দিকে সেও দিব্যি উল্টে চেয়ে আছে ভদ্রলোকের দিকে ওয়াল ওয়াল ওয়াল অবশেষে বললেন মহেশ চৌধুরী সাহাই আপনার খুব সুখ্যাতি করছিল তাই আপনি এসেছেন শুনে তিনি কে বললুম भद्रलोक के डाक देखी जीवन रहस्य देखो समाधान तैन जो कथा खेलते भलि से बुझे तो खूब भलो कथा निजे ऐले मध्य टेक्का तबु एकटू आपकटू बोझे तिरथाद खेलेना गोएिर कदर आशे और उन्नी कि करें गांगुली उन्हीं लेखें रहस्य उपन्यास जटायु छद्द नामे बात कम्बिनेशन टी बस भलो एक जन रहस्य प्लट पाकान रहस्यर जट छाड़ान আপনার প্রজাপতি আর পাথরের সংগ্রহ তো দেখতেই পাচ্ছি এছাড়া আরও কিছু জমিয়েছেন কি কোনোদিন পাথরগুলো রাখা ছিল ঘরের এক পাশে একটা বড় কাচের আলমারির ভেতরে এত রকম রঙের পাথর যে হয় তা আমার ধারণাই ছিল না কিন্তু ফেলুদা হঠাৎ এ প্রশ্ন করল কেন ভদ্রলোকও বেশ অবাক হয়ে বললেন অন্য সংগ্রহের কথা হঠাৎ জিজ্ঞেস করলেন কেন अपना नातर हाथे चिमटेटा के पुरो टूज मन हो त्रिलियंट ब्रिलियंट बात चोक अपनी ठीक धरे ओटा स्टैम्प कलेेक्टर चिमटे बटे डाकटिकिट एककाले जमिए बार बे जत्न नहीं सरियलि जमिए एखो माझे गिपिन कैटलगर पता उल्टाईटार प्रथम हबी যখন ওকালতি করি তখন আমার আরেক মককেল নাম দোরাজি আমার উপর কৃতজ্ঞতা বসে তার একটি আস্ত পুরনো অ্যালবাম আমাকে দিয়ে দেয় তার নিজের অস্বী শখ মিটে গিয়েছিল কিন্তু এ জিনিস সহজে কেউ দেয় না বেশ কিছু দুষ্প্রাপ্য টিকিট ছিল সেই অ্যালবামে আমি নিজের স্ট্যাম্প জমাই ফেলুদারও একসময় ডাক টিকিটের নেশা ছিল ও বলল সে অ্যালবাম দেখা যায় আগে ভদ্রলোক যেন একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলেন অ্যালবাম অ্যালবাম তো নেই ভাই সেটা তো খোয়া গেছে খোয়া গেছে বলছি না আমার জীবনে অনেক রহস্য রহস্য বলতে পারেন ট্র্যাজেডিও বলতে পারেন তবে আজকের দিনটাই সেসব আলোচনা থাক দেশো টেক্কা এই তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই টেক্কা মানে বোঝাই যাচ্ছে ভদ্রলোকের বড় ছেলে প্রীতিনবাবুর সঙ্গে এসে ঘরে ঢকলেন। বয়সে বেশ কিছুটা বড় ইনিও সুপুরুষ যদিও মোটার দিকে আর প্রীতিনবাবুর মতো ছটফটে নল বেশ একটা ভার ভার্তিক ভাব সম্বন্ধে জিজ্ঞেস করলে আপনি ভালো জবাব পাবেন বললেন মহেশ চৌধুরী আর ইনি মাইকার কারবারি অরুণেন্দ্র কলকাতায় অফিস হাজারিবাগ যাতায়াত আছে কর্মসূত্রে আর দুজন ছেলেই হাফ প্যান্ট পরা আর তৃতীয়টি মায়ের কোলে দাঁড়ানো ছেলে দুটির মধ্যে যে ছোট সেই নিশ্চয়ই মহেশবাবুর দ্বিতীয় ছেলে ঠিকই বলেছেন আপনি বললেন মহেশবাবু তবে দূরির সঙ্গে আলাপের সৌভাগ্য আপনার হবে কি না জানি না কারণ সে ভাগালোয়া অরুণবাবু ব্যাপারটা বুঝিয়ে দিলেন বীরেন বিলেতে চলে যায় উনিশ বছর বয়সে তারপর আর ফেরেনি কি মহেশবাবুর প্রশ্নে কোথায় যেন একটা খটকার সুর ফিরলে তুমি আর না বাবা কে জানি সেই একই সুরে বললেন মহেশ চৌধুরী গত দশ বছর তো সে আমাকে চিঠিও লেখেনি ঘরে কেমন একটা থমথমে ভাব এসে গেছিল বলেই বোধ হয় সেটা দূর করার জন্য বয়সবাবু হঠাৎ চাঙ্গা হয়ে সোফা ছেড়ে উঠে পড়লেন আপনাদের আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই অখিল আর ইয়ে যখন এখনো এলো না তখন হাতে কিছুটা সময় আছে তুমি উঠছো কেন বাবা আমি দেখিয়ে আনছি নো স্যার আমার প্ল্যান করা আমার বাড়ি আমি দেখাবো রাস্তার দিকে একটা চমৎকার চওড়া বারান্দা সেখান থেকে কানারি হিল দেখা যাচ্ছে বেডরুম তিনটে তিনটেতেই এখন লোক রয়েছে মাঝেরটায় থাকেন মহেশবাবু নিজে এক পাশে বড় ছেলে অন্য পাশে স্ত্রী আর মেয়েকে নিয়ে প্রীতিনবাবু নিচে একটা গেস্টরুম আছে তাতে এখন রয়েছেন মহেশবাবুর বন্ধু অখিল চক্রবর্তী বড়টি ছেলে সে এখন বিলেতে আর মেয়েটির সামনে মাধ্যমিক পরীক্ষা বলে সে মায়ের সঙ্গে কলকাতায় রয়ে গেছে মহেশবাবুর বেডরুমেও দেখলাম কিছু পাথর প্রজাপতি রয়েছে फलुदार दृष्टि लालमोहन बाबू बोले उठल मुक्तानंद महेश बाबू हेसार बंधु अखिल दिए फिलुदार दिखे फिर बोलें ইউরোপ আমেরিকা সর্বত্রই শিষ্য আপনি তো অনেক খবর রাখেন দেখছি আপনিও এর শিষ্য নাকি আগে না আগে না তবে আমার পাড়ায় আছেন দোতলায় থাকতেই একটা গাড়ি শব্দ পেয়েছিলাম নিচে এসে দেখি যে দুজনের কথা মহেশবাবু বলছিলেন তারা এসে গেছেন একজন মহেশবাবুরই বৈশি সাধারণ ধুতি পাঞ্জাবি আর গাঢ় খয়রি রঙের আলোয়ান গায় ইনি যে উকিল টুকিল ছিলেন না কোনোদিন সেটা বলে দিতে হয় না আর সাহেবীরও কোনো গন্ধ নেই এর মধ্যে অন্য ভদ্রলোকের মনে হয় চল্লিশের নিচে বয়স বেশ হাসি খুশি সপ্রতিভো ভাব মহেশবাবু আসতেই তাকে ঢিপ করে প্রণাম করলেন বৃদ্ধভদ্র লোকটির হাতে মিষ্টির হাঁড়ি ছিল সেটা তিনি প্রীতিমবাবুর হাতে চালান দিয়ে মহেশবাবুর দিকে ফিরে বললেন আমার কথা যদি শোনো তো পিকনিকের পরিকল্পনাটা বাদ দাও একে যাত্রা অশুভ তারপর বাঘ পালিয়েছে শার্দুল বাবাজি যদি মুক্তানন্দের শিষ্য টির্য হন তাহলে একবার ছিন্নমস্তায় হাজিরা দেওয়াটা কিছুই আশ্চর্য নয় মহেশবাবু আমাদের দিকে ফিরে বললেন আলাপ করিয়ে দিই এই কুডাক ডাকা ভদ্রলোকটি হলেন আমার অনেক দিনের বন্ধু শ্রী অখিল বন্ধু চক্রবর্তী এক্স স্কুল মাস্টার জ্যোতিষচর্চা আর আয়ুর্বেদ হচ্ছে এনার হবি আর ইনি হলেন শ্রীমান শঙ্করলাল মিশ্র আমার অত্যন্ত স্নেহের পাত্র বলতে পারেন আমার মিসিং পুত্রের স্থান অনেকটা অধিকার করে আছেন সবাই যাবার জন্য তৈরি হচ্ছে দেখে অখিল বাবু আরেকবার বললেন তাহলে আমার নিষেধ কেউ মানছে না না ভাই আমি খবর পেয়েছি বাগের নাম সুলতান কাজেই সে মুসলমান তান্ত্রিক নয় ও ভালো কথা মিস্টার মিত্তির যদি সময় পান তো সার্কাসটা একবার দেখে নেবেন আমাদের ইনভাইট করেছিল পরশু বৌমার বিবি দিদিমণিকে নিয়ে আমি দেখে এসেছি এত উন্নতি করেছে জানতাম না আর বাঘের খেলার তো তুলনাই হয় না কিন্তু গণ্ড বলে নয় আর জানোয়ারেরও তো মুড বলে একটা জিনিস আছে নাকি সে তো আর ওই কলের পুতুল না যে চাবি টিপলেই করবে কিন্তু সেই মুডের ঠেলা তো এখন সামলানো দেয় शो पानिक मेरे फला उचितिना जिन कहेश शुक्ल हासि बन पशु संहार समित स हाथ तो निष्पी रजराप्पा रौना हार आगे संगे आलाप हल उन्नी हलन प्रीतिनबाबू स्त्री नीलिमा देवी एके देखे बुझल चौधरी सकले हजारीब रामगढ़ बाए रास्ता गोला जैगा भेड़ा नदी पर गाड़ी जाए नदी हेटे पेड़ खानिक दूर गए राजा शंकर लाल मिस्रे गाड़ी नहीं गाड़ी निले দুজন বেয়ারাকেও নেওয়া হয়েছে পিকনিকের দলে তাদের একজন হলো বুড়ো নূর মোহাম্মদ যে মহেশবাবুর পোকালতি জীবনের শুরু থেকে আছে অন্যজন হলো হল সন্ডামার্কার জগৎ সিং যার জিম্মায় রয়েছে অরুণবাবুর বন্দুক আর টোটার বাক্স মিস্টার মিশ্রকে দেখেই বেশ ভালো লেগেছিল তার সঙ্গে কথা বলে আরও ভালো লাগলো ভদ্রলোকের জীবনের ঘটনাও শোনবার মতন শঙ্করলালের বাবা দীনদয়াল মিশ্র ছিলেন মহেশবাবুর দারোয়ান আজ থেকে ৩৫ বছর আগে যখন শঙ্করলালের বয়স চা দীনদয়াল নাকি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় দুদিন পরে এক কাঠুরে তার মৃতদেহ দেখতে পায় মহেশবাবুর বাড়ি থেকে প্রায় সাত আট মাইল দূরে একটা জঙ্গলের মধ্যে কোনো জানুয়ারের হাতে তার মৃত্যু হয়েছে তাতে সন্দেহ নেই কিন্তু দীনদয়াল ওই জঙ্গলে কেন গিয়েছিল সেটা জানা যায়নি একটা পুরনো শিব আছে সেখানে কিন্তু দীনদয়াল কোনোদিন সেখানে যেত না এই ঘটনার পর থেকে নাকি মহেশবাবুর ভীষণ মায়া পড়ে যায় বাপ হারা চার বছরের শিশু শঙ্করলালের উপর তিনি শঙ্করলালকে মানুষ করার ভার নেন শঙ্করলাল ও খুব বুদ্ধিমান ছেলে ছিল পরীক্ষায় বৃত্তি পায় বিয়ে পাস করে বুক স্টোর নামে একটা বইয়ের দোকান খলে। হাজারিবাগে ব্রাঞ্চ আছে দুজায়গাতেই জায়গাতেই যাতায়াত আছে ভদ্রলোকের এই খবরটা শুনে বেশি লালমোহনবাবু জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না যে বীরেন্দ্র ছিল আমার চেয়ে কয়েক মাসের ছোট আমরা দুজনে স্কুলে একই ক্লাসে পড়েছি যদিও কলেজের পড়াটা ওরা তিন ভাই করেছে কলকাতায় ওদের এক জ্যাঠামশাইয়ের বাড়িতে থেকে বীরেনের পড়াশোনার মন ছিল না সে ছিল বেপরোয়া রোমান্টিক প্রকৃতির ছেলে ১৯ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায় সাধু করেন নাকি না না আগে করতেন না মোটেই তবে ওর জীবনে অনেক পরিবর্তন হয়েছে আমি যদিও দেখিনি তবে শুনেছি এককালে নাকি মিলিটারি মেজাজ ছিল প্রচুর মদ্যপান করতেন সব ছেড়ে দিয়েছেন সাধু সঙ্গ না করলেও আমার বিশ্বাস আজ রাজরাপ্পায় পিকনিকের কারণ ছিন্নমস্তার মন্দির এটা কেন বলছেন? দেখুন বিশেষ প্রকাশ করেন না কিন্তু আমি এর আগেও কয়েকবার রাজরাপা গিয়েছি মন্দিরের সামনে এলে ওর মুখের ভাব বদলে যায় এটা আমি লক্ষ্য করেছি অতীতে কি এমন কোন ঘটনা ঘটে থাকতে পারে যার ফলে এটা হওয়া সম্ভব সেটা আমি বলতে পারবো না ভুলে যাবেন না আমি ছিলাম ওর দারোয়ানের ছেলে সাড়ে দশটা নাগাদ পরপর তিনখানা গাড়ি এসে থামল ভেড়া নদীর ধারে আমাদের সবচেয়ে আমাদের সামনে তিনি সবাই নামলাম মহেশবাবু ছিলেন প্রথম গাড়িতে তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন তারা নেই নদী পেরিয়েই রাজরাপ্পা। হাঁটু অব্দি ছোট বড় মেজো সেজো নানান সাইজের সাদা কালো ক্ষয়রি পাটকিল ছিটদার সব পাথর ডিঙিয়ে পাশ কাটিয়ে যুগ যুগ ধরে সেগুলোকে মোলায়ম করে পালিশ করে ব্যস্তবাগিস ভেড়া নদী ছুটে চলেছে আমরা সবাই একে একে গিয়ে নিয়ে নিলাম প্রীতীমবাবুকে বোধ হয় নদীর শব্দ বাঁচিয়ে পাখির ডাক রেকর্ড করতে হবে বলে বনের একটু ভিতরের দিকে যেতে হয়েছে পাখি যে ডাকছে নানান রকম সেটা ঠিকই এখানে এসে নতুন যাদের সঙ্গে আলাপ হলো। ফেলুদার কায়দায় তাদের একটু স্টাডি করার চেষ্টা করলাম বয়সে যে সবচেয়ে ছোট সে তার পুতুলটাকে একটা পাথরের উপর বসিয়ে দিয়ে বলল চুপ করে ফেলে যাবো তখন দেখবে মজা অরুণবাবু হাত থেকে কাগজের কাপ ফেলে দিয়ে একটু দূরে একটা ঝোপের পেছনে অদৃশ্য হলেন আর তারপরেই ঝোপের মাথার উপর ধোঁয়া দেখে বুঝলাম এই বয়সেও ভদ্রলোক বাপের সামনে সিগারেট খান না মহেশ চৌধুরী হাত দুটো করে নদীর কাছে দাঁড়িয়ে এক দৃষ্টে জলের দিকে চেয়ে আছেন। দেবী মাটি থেকে বুনো হলদে ফুল তুলে, সেটা খোঁপায় গুঁজে লালমোহনবাবুর দিকে এগিয়ে গিয়ে কি একটা বলায় লালমোহন বাবু মাথাটা পেছনে হেলিয়ে স্মার্টলি হাসতে গিয়ে এক লাফে বাঁ সরে গেলেন আর নীলিমা দেবী খোলা হাসি হেসে বললেন সেটা দেখলাম কফি খাওয়া শেষ প্রীতিনবাবু এসে গেছেন তাই আমরা ওপারে যাবার জন্য তৈরি হল ধুতি শাড়ি প্যান্ট সবকিছু একটু উপর দিকে উঠে গেল বিবি চড়ে বসলো বুড়ো নূর মোহাম্মন বাবু জলে মনে হলো চোখ বুঝে পেরোবার সময় বারতিনেক বেশামাল হতে হতে সামলে নিলেন আর চোখে চাওয়াতে বুঝলাম উনি বাগের কথা বললেন নি একটা মোড় ঘুরতেই থিয়েটারের পর্দা সরে যাওয়ার মতো চোখের সামনে রাজরাপ্পা বেরিয়ে পড়াতে বাবু এত জোরে বাঘ বললেন যে পাশের গাছ থেকে একসঙ্গে দুটো ঘু উড়ে পালালো। পালালি বাহ বলার যথেষ্ট কারণ ছিল আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে দুটো নদী দেখা যাচ্ছে ভেড়া আর ডাইনে নিচে দামোদর জলপ্রপাতের জায়গাটা দেখতে হলে আরো এগিয়ে বায়ে যেতে হবে যদিও শব্দটা এখান থেকেই পাচ্ছি সামনে আর নদীর ওপারে বিশাল বিশাল কচ্ছপের পিঠের মতো পাথর দূরে বন আর আরো দূরে আবছা পাহাড়ের লাইন মন্দির আমাদের বাঁয় বিষাতের মধ্যে বোঝাই যায় অনেক দিনের পুরোনো কিন্তু সেটাকে আবার নতুন করে সাজগোজ পরানো হয়েছে এই কদিন আগে কালী এখানে মোষ বলি হয়েছে বলে শুনলাম বাবু বললেন এককালে নির্ঘাত নরবলি হতো সেটা যে খুব ভুল বলেছেন তা হয়তো না বাসে যেসব যাত্রী এসেছে তাদের দৃশ্য তো উৎসাহ নেই তারা সবাই মন্দিরের সামনে জড়ো হয়েছে শঙ্করলাল ঠিকই বলেছিলেন মহেশ চৌধুরী প্রায় মিনিট খানেক ধরে মন্দিরের দরজার দিকে চেয়ে রইলেন যদিও অন্ধকারে বিগ্রহটা দেখাই যায় না তারপর ধীরে ধীরে চলে গেলেন অন্যেরা যেদিকে ছিল সেই দিকে আমরা তিনজন সেই দিকে একজন এটা কি ভাবতে পেরেছিলেন এতো সবে শুরু বলছেন দাবা খেলেছেন কখনো রক্ষে করুন মর তাহলে ব্যাপারটা বুঝতেন দাবার শেষ দিকে যখন দুপক্ষের পাঁচটি কি সাতটি ঘুটি বোর্ডে এখানে ওখানে দাঁড়িয়ে থাকে তখন অনর অবস্থাতেই তাদের পরস্পরের মধ্যে একটা বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকে যারা খেলছে তারা তাদের প্রত্যেকটি স্নায়ু দিয়ে ব্যাপারটা অনুভব করে এই চৌধুরী পরিবারটিকে দেখে আমার দাবার ঘুটির কথা মনে হচ্ছে যদিও কে সাদা কে কালো কে রাজা কে মন্ত্রী তা এখন আমরা মন্দির আর পিকনিকের জায়গার মাঝামাঝি একটা জায়গায় একটা অসত্য গাছের তলায় পাথরের ওপর বসলাম এগারোটা বাজেনি এখন খাবার তাড়া নেই সবাই মধ্যে একটা নিশ্চিন্ত ঢিলে ঢালা অখিল বাবু বালিতে উবু হয়ে বসে বিবিকে হাত নেড়ে কি জানি বোঝাচ্ছেন মিলিমা দেবী সতরঞ্চিতে বসে তার ব্যাগের ভেতর থেকে একটা ইংরেজি পেপার ব্যাগ করলেন টুকরো কুড়িয়ে নিয়ে সেটা নেড়ে চেড়ে দেখে আবার ফেলে দিলেন শঙ্কর লালকে দেখছি না বললেন লালমোহনবাবু আছেন তবে দূরে তা দৃষ্টি অনুসরণ করে দেখলাম মন্দির ছাড়িয়ে মনে হচ্ছে কি না সেটা জানবার আগেই আমাদের পাশে এসে দাঁড়ালেন অরুণবাবু তার হাতে বন্দুক ওটা দিয়ে কি বাঘ মারা যায় সার কাছের এত দূর আসবে না ভেলুবাবু সাম্বার মেনেছি এটা দিয়ে তবে সাধারণত পাখিটাখি নাগেটর লেখা একটা কার্ড অরুণবাবুকে দিয়ে দিল ভদ্রলোক বললেন কখন কাজে লেগে যায় বলা তো যায় না ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেই দিকেই চলে গেলেন ফেলুদা এই ফাঁকে কখন যে সেই সকালের কাগজটা পকেট থেকে বের করেছে সেটা দেখতে ইংরেজি অক্ষর দেখিয়ে দিল লালমোহনবাবু ঘুরু কুচকে বললেন ওটা তো মনে হচ্ছে লক লিখতে গিয়ে বানান ভুল করে এলো কেসি লিখেছে এলো কেসি আমি চেঁচে উঠলাম এরকম ভাবে ইংরেজি অক্ষরে বাংলা কথা আমিও লিখেছি ছেলেবেলায় বাহ বললেন লালমোহনবাবু সত্যি তো আর এই জাপানি নামটা ওকাহা এটা একটা বাংলা সেন্টেন্স এটা একটা বাংলা সেন্টেন্স একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ও কে এইচ এটা তাড়াতাড়ি বলুন তো না থেমে দেখুন তো কিরকম সময় এবার লালমোহনবাবুর মুখে একটা বিস্ময় আর খুশি মেশানো ভাব দেখা দিল ও কে ওয়ান্ডারফুল মরাই বাহ বাহ এইতো জলের মতো সোজা এসো এসো দিও দিও এনে দিও এনে দিও এনেছি এনেছি একটা বিরাট সেন্টেন্স এ তো শেষ নেই মর রাই একে এলো এটি বিবি বিবি এসো এসো আরো এদিকে এসো এটি কে এলো পিসি এলো আরোটি ওটি ডিডি ওকে ও জিটি আরো ও জি বাবা এ আমার ছাত্রী ধৈর্য নেই বলুন নিলে জলের মতো সোজা খুব বেশি না ঠেকেই পড়ে গেলাম আমি এ কে এলো এটি বিবি এসো এদিকে এসো আরো এদিকে এসো এটি কে এলো পিসি এলো আর ওটি ওটি দিদি ও কে ও ঝি ওটা কোথায় পেলেন আপনারা মহেশবাবু হাসি মুখে আমাদের দিকে গিয়ে এসেছেন আপনার বাগানের ধারে পড়েছিল বললো ফেলুদা সঙ্গে একটু খেলা করছিলাম আর কি সেটা আমরা তিনজনে উঠতে যাচ্ছিলাম ভদ্রলোক বাধা দিয়ে আমাদের পাশেই পাথরের উপর বসে পড়লেন দেখাবো আপনাদের মহেশবাবুর মুখে আর হাসি নেই পকেট থেকে মানি ব্যাগ বার করে তার ভেতরে একটা পুরনো ভাঁজ করা পোস্টকার্ড বার করলেন আমার দ্বিতীয় পুত্রের শেষ পোস্টকার্ড। ফেলুদা পোস্ট নিয়ে ভাঁজ খুলল একদিকে রঙিনেতরের দৃশ্য দিকে শুধুই নাম ঠিকানা দেখে আমরা বললেন শেষের দিকেও তাই করত শুধু জানান দিয়ে দিত কোথায় আছে আগেও দু এক লাইনের বেশি লেখেনি কখনো ভদ্রল ফেলুদার হাত থেকে পোস্ট নিয়ে আবার ভাঁজ করে ব্যাগে রেখে দিলেন হেলুদা বলল বীরেনবাবু বিলেতে কি করতেন সেটা জানতে পেরেছিলেন মহেশবাবু মাথা নাড়লেন মামুলি চাকরি করা ছেলে কিন্তু ছিল না বীরেন সে ছিল যাকে বলে রেবেল একটি অগ্নি সুলিঙ্গ গতানুগতিকের একেবারে বাইরে তার আবার একটি হিরো ছিল বাঙালি হিরো একশো বছর আগে তিনিও নাকি বাড়ি থেকে পালিয়ে জাহাজের খালাসি হয়ে যান। তারপর জিজ্ঞেস করল বাবুর চোখ চকচক করে উঠেছে বললেন সুরেশ বিশ্বাস ব্রেজিলে মারা যান কর্নেল সুরেশ বিশ্বাস আমি বাধা দিই জানতাম দিলে কোনো ফল হবে না উধা হয়ে গেল তারপর মাস দুয়েক পরে এলো ইউরোপ থেকে একটা চিঠি হল্যান্ড সুইডেন জার্মানি অস্ট্রিয়া কি করছে কিচ্ছু বলে না শুধু জানিয়ে দেয় সে আছে চলে গেছে বলে যেমন দুঃখ হতো দাঁড়িয়েছে পর আর কোন চিঠি নেই মহেশবাবু কিছুক্ষণ উদাস চোখে দূরের গাছপালার দিকে চেয়ে রইলেন তারপর বললেন সে আর আমার কাছে আসবে না তো সুখ আমার কপালে নেই আমার উপরে যে অভিশাপ মহেশবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি আমার কোষ্ঠ বিচার করেছো অখিল মানুষটাকে বিচার করনি ওইখানেই তো ভুল মানুষের কুষ্টি মানুষের রাশি গ্রহ লগ্ন এসবের থেকে তো আলাদা নয় মানুষ তোমায় বলেছিলাম সেই ফটটি টুতে যে তোমার জীবনে একটা বড় চেঞ্জ আসছে মনে আছে তোমার শুনুন মৃত্যুর মশাই ফেলুদার দিকে ফিরলেন অখিলবাবু এই যে দেখছেন একে এখন দেখলে বুঝতে পারবেন কি যে ইনি এককালে রাঁচি টু যাবার পথে এর একটি পুরোনো ফোর্ট গাড়ি বিকল হয়ে যাওয়ায় राग कर पहाड़ फुट नीचे बुध बोल है पाथर सन्धाने अखिल बाबू बसलें तर जगह गल्प बलार मुठे छे भद्रलोक आश्चर्य लोक ये और पर्शी छोड़ने जदि अन्दिक दिए व्यवधान विस्तर शिक्षक आर और ओ उदयमान एडभोकेट और कि आलाप एलोपैथी आस्था छा तई असुक टसूख कर लेको बल चेहे नित सामिक व्यवधाना खोदिन बुझते दितना ऐले के निजे ल मत ही स्नेह करत को स्न ही छो ना अपना ऐले की क खड़गपुर देखी महेश अब क्या अखिल बाबू जान कि चिंतित भाव उठे पड़े पाथर खुजते ग বলে না? আমি কিন্তু জানিনা হ্যাঁ তাও আবার ঢিলে সঙ্গে আর আকাশ বললে আকাশের একটা প্রাণীর নাম করতে হবে আপনাকে ওই দশ গোনার মধ্যে খেলা বুঝি খেলে দেখুন একবার আমি আপনাকেই প্রশ্ন করছি বেশ আমি বাবু দম নিয়ে সোজা হয়ে যোগাশনে বসলেন নীলিমা দেবী ভদ্রলোকের চোখের দিকে থেকে হঠাৎ ফেলুদা অবশ্যই জানতে চাইল বেঙ্গুরটা কোন গ্রহের আকাশে চড়ে বেড়ায় তাতে বাবু বললেন যে ব্যাং হাঙড় আর বেলুন এই তিনটা তিনি ভেবে রেখেছিলেন বলার সময় তাল গোল গেছে তাতে ফেলুদা বলল যে বেলুনকে প্রাণী বলা যায় কি না সে বিষয়ে সন্দেহ আছে কিন্তু বাবু কথাটা মানতে চাইলেন না বললেন বেলুনে অক্সিজেন লাগে প্রাণীরও অক্সিজেন ছাড়া চলে না সুতরাং প্রাণী বলবো না কেন মশাই ফেলুদা বললো সে হাওয়া হাইড্রোজেন আর হিলিয়ামের বেলুনের কথা শুনেছে এমন কি কয়লার গ্যাসের বেলুনের কথাও শুনেছে কিন্তু অক্সিজেন বেলুনের কথা এই প্রথম শুনল নীলিমা দেবী তর্ক থামানোর জন্য হাত তুলেছিলেন ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটল যে তর্ক আপনি থেমে গেল প্রীতিনবাবু মানুষের একসঙ্গে দুঃখ আর আতঙ্ক অনুভব করলে তার কিরকম ভাবভঙ্গি হতে পারে লিওনার্দো দা ভিনচির করা তার একটা ড্রয়িং ফেলুদা একবার আমাকে দেখিয়েছিল প্রীতিমবাবুর চেহারা अबिकल सेलोकर पेनिए मे बढ़े नीलिमा देवी छूटे गेलुदा तारगे पे भद्रलोकर मुख दिए कथा बड़ोते बे समय लगे बोलें रीतन बाबू তার সঙ্গে সঙ্গে তার ডান হাতটা পেছন দিকে নির্দেশ করল বাবুকে যখন বাড়িতে আনা হয় তখন প্রায় আড়াইটি তখনও জ্ঞান হয়নি ভদ্রলোকের মাথায় চোট লেগেছে তার অবস্থা ভালো নয় সেরে ওঠার সম্ভাবনা আছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না রাজরাপায় আমরা যেখানে বসেছিলাম তার উত্তরে খানিকটা দূরে একটা বেশ বড় পাথরের পেছনে একটা খোলা জায়গায় মহেশবাবুকে পাওয়া যায় এটা কোনোদিন ভুলব না যে আমরা যখন সেখানে পৌঁছলাম তখন তার কাছেই দুটো হলদে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল প্রীতিনবাবু পাহাড় বেয়ে ওপরের দিকে জঙ্গলে গিয়েছিলেন ফেরার পথে কিছুদূর নেমে এসে একটা ঝোপ পেরিয়ে নিচের দিকে চেয়ে দেখেন মহেশবাবু পড়ে আছেন মাটিতে তিনি ভেবেছিলেন ভদ্রলোক মারাই গেছেন তাই ওরকম চেহারা করে এসেছিলেন খবর দিতে ফেলুদা গিয়েই মহেশবাবুর নারী ধরে বলল তিনি বেঁচে আছেন তার মাথাটা পড়েছিল একখানা থান সাইজের পাথরের উপর। তার ফলে খানিকটা রক্ত বেরিয়ে পড়েছিল পাথর বালির উপর আমরা মহেশবাবুর কাছে মিনিট মিনিটখানেক পরে প্রথম এলেন অরুণবাবু তার হাতে বন্দুক তারপর এলেন অখিলবাবু সব শেষে এলেন শঙ্করলাল মিশ্র শেষের ভদ্রলোকটিকে যেরকম ভেঙে পড়তে দেখলাম তাতে বুঝলাম মহেশবাবুর প্রতি তার টান কত গভীর এই অবস্থায় আমাদের পক্ষে মহেশবাবুকে তুলে ভেড়া নদী পেরিয়ে হাজারিবাগ নিয়ে আসা অসম্ভব তাই ভদ্রলোকের দুই ছেলে তৎক্ষণাৎ চলে গেল শহরে ডাক্তার আর অ্যাম্বুলেন্স নিয়ে আসতে লাগলো প্রায় আড়াই ঘণ্টা কৈলাসে পৌঁছতে আরও এক ঘন্টা আমরা কিছুক্ষণ কৈলাসেই রয়ে গেলাম পিকনিক আর হয়নি তাই কারুর খাওয়া হয়নি কিন্তু এই অবস্থার মধ্যেই প্রীতিনবাবুর স্ত্রী আমাদের জন্য পরোটা আলুর দম মাংসের কাবাব ইত্যাদি এনে দিলেন আশ্চর্য শক্ত বলতে হবে বিবি ভদ্রমিলা ব্যাপারটা বুঝতেই পারছে না বলছে ঘুরে পড়ে গেছে আমরা বৈঠকখানাতেই বসেছিলাম অরুণবাবু ডাক্তারের সঙ্গে ছিলেন বাপের ঘরে আর প্রীতিনবাবু মাঝে মাঝে এসে ভদ্রতার খাতিরে আমাদের সঙ্গে দু একটা কথা বলে যাচ্ছিলেন শঙ্করলাল নির্বাক এই কয়েক ঘন্টার মধ্যে তিনি একবারও মুখ খোলেননি চারটে নাগাদ আমরা উঠে পড়লাম প্রীতিনবাবু ছিলেন তাকে বললাম কাল এসে খবর নিয়ে যাব কেমন থাকেন মহেশবাবু বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে বারান্দা এসে বসলাম তিনজন একদিনে অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলে মাথাটা কেমন যেন ভোঁ ভো করে আমার তাই অবস্থা ফেলুদা কথা বলছে না তার মানে ডাক্তার বলেছেন একটা শখ পেলে এরকম হতে পারে কিন্তু রাজরাপাতে কি শখ পেতে পারেন মহেশবাবু গুড কোয়েশ্চেন আজকের ঘটনার ওই একটা ব্যাপারই আমার কাছে অর্থপূর্ণ অবশ্যই বেশিরভাগ সময়টাই ও ঘরের জিনিসপত্র আলমারির বই সব দেখে কাটিয়েছে ভাবটা যে তদন্ত করছে তা নয় বেশ ঢিলে ঢালা কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ও কিছু মনে মনে নোট করে নিচ্ছে ग्रुप हाथे तुले देख प्राय आदिवास ग्रामल शब्द भेस हटात खेल आज मेजेस्टिक सर्कास बाघटार धरा पड़ले निश्चय अंत बोल्कि निश्चय ठंडा पड़े বাবু তাই মাংকি ক্যাপটা আরো টেনে নামিয়ে নিয়ে বললেন যে সময়টা ঘটনাটা ঘটল তখন কিন্তু মিসেস প্রীতিন আর খুকি ছাড়া আর কে কি করছিল তা আমরা কেউই জানি না কেন জানব না বাবু পাখি মারার চেষ্টা করছিলেন সঙ্গে গল্প করছিলেন আর বেহারা দুজন আমাদের থেকে বিশ হাত দূরে শিমুল গাছের তলায় বসে বিড়ি খাচ্ছিল বেহারাদের তো আমিও দেখেছি মশাই কিন্তু আর সবাই সত্যি কথা বলছে কিনা সেটা জানছেন কি করে যাঁদের সঙ্গে মাত্র কয়েক ঘন্টার আলাপ তাঁদের আচরণ সম্বন্ধে এত চট করে সন্দেহ প্রকাশ করতে আমি রাজি বটে রই ডিনারের মাঝখানে লালমোহনবাবু হঠাৎ একটা নতুন কথার ব্যবহার করলেন সুপার কেলেঙ্কারি এটাও বলা দরকার যে কথাটা বলার সময় তিনি চেয়ার ছেড়ে প্রায় ছয় ইঞ্চি লাফিয়ে উঠেছিলেন দেখি বাবু টেপ রেকর্ডার সেটা এনেছেন সঙ্গে ভাবলুম পরে তুলবো তুলে লোককে দেব তা তখন যে অবস্থা ফেরার সময় দেখি সেটা আর নেই প্রীতিনবাবু তুলে নিয়েছিলেন বোধহয় বাবু তো ওই দিকটাতেই ঘাসেননি তাছাড়া জিনিসটা পড়েছিল একটা ঝোপড়ার মধ্যে ঠেকলে চোকেই পড়তো না তাহলে ফেলুদা ব্যাপারটা নিয়ে কি যেন মন্তব্য করতে যাচ্ছিল এমন সময় একটা টেলিফোন এল হ্যালো অরুণ বাবু ফেলুদা দু একটা কথা বলে ফোনটা রেখে দিল कईलाशल महेश बाबू ज्ञान गाड़ी कईलाश्ते मिनिट महेश घरे सक रे बीबी छाड़ा भद्रलोकर मथाय बैंडेज चोख आत बोझा हाथ दुटो बुकर ओपर जड़ो करा फिलुदा के देखे मुखे हासिटा देखा दिल से प्राय चोर तरह डान हाथ उठे तर्जनी सोजा हल भद्रलोक सामान्य नड़े उठल हर भंगी तर तर्जनी पासे मजेर आगुलट उठे, उठे दाड़ एक जगह युकु दो आंगुल आर भाजपा गए से जगह बुड़ो आंगुलटा सोजा उठे एदिकोदिक नल्ल भद्रलो बे कष्ट घाटा डान दी घोराले ওদিকে বেঞ্চ সাইড তার উপর মুক্তানন্দের ছবি ছবির দিকে হাতটা বাড়ানোর চেষ্টা করতে অরুণবাবু ছবিটা বাপের দিকে এগিয়ে দিলেন মহেশবাবু সেটা নিজে না নিয়ে ফেলুদার দিকে দৃষ্টি ফেরালেন অরুণবাবু ছবিটা ফেলুদাকে দেবার পর মহেশবাবু আবার দু আঙুল দেখালেন एक जन बोलते चेस्ट करल कथा महेश चौधरी तीन महादेश शक्ति जार पेचने সেই মুক্তানন্দের ফ্রেমে বাঁধানো পাসপোর্ট সাইজের ছবি এখন আমাদের ঘরে আমরা চলে আসার ঘণ্টা মধ্যেই মহেশবাবু মারা যান যাবার আগে ফেলুদার উপর যে তিনি কি দায়িত্ব দিয়ে গেছেন সেটা ফেলুদা বুঝলেও আমি বুঝিনি আর লালমোহনবাবু নিশ্চয়ই বোঝেনি কারণ উনি বললেন মহেশবাবু নাকি ফেলুদাকে মুক্তানন্দের শিষ্য হতে বলে গেছেন ফেলুদা যখন জিজ্ঞেস করল যে ছবিটা দেবার পর মানে কি তখন বাবু বললেন মুক্তানন্দেরুদার শক্তি না পরদিন সকালে অখিলবাবুর টেলিফোনে আমরা মৃত্যু সংবাদটা পেলাম এগারোটা নাগাদ শ্মশান থেকে ফেরার সময় লালমোহনবাবু জিজ্ঞেস করলেন কৈলাসে যাবেন না বাড়ি যাবেন এ বেলা সমাবেপুরে খাবার পর বারান্দায় বসে ফেলুদা সবুজ খাতায় কিছু নোট লিখল সেটা শেষ হলে পর রকম দাঁড়ালো মহেশ চৌধুরী জন্ম তেইশে নভেম্বর উনিশশো সাত মৃত্যু চব্বিশে নভেম্বর পাথর। দৌরাবজি দেওয়া মূল্যবান স্ট্যাম্প অ্যালবাম লোপাট হাউ মেজ ছেলের প্রতি টান অন্য দুটির প্রতি মনোভাব কেমন শঙ্কর লালের প্রতি অপত্য স্নেহ স্নবেরি ছিল না অতীতে মেজাজি মদ্যপ শেষ বয়সে সাত্বিক সদাশ অভিশাপ কেন দুই ওনার স্ত্রী মৃতা কবে তিন ওনার বড় ছেলে অরুণেন্দ্র জন্ম আন্দাজ উনিশশো অভ্র ব্যবসায়ী কলকাতা হাজারিবাগ যাতায়াত মৃগয়া প্রিয় স্বল্পভাষী চার ওনার মেজ ছেলে বীরেন্দ্র জন্ম আন্দাজ উনিশশো উনচল্লিশ অগ্নি ফুলিঙ্গ উনিশ বছর বয়সে দেশ ছাড়া কর্নেল সুরেশ বিশ্বাসের ভক্ত বাপকে বিদেশ থেকে চিঠি লিখত সাতষট্টি পর্যন্ত জীবিত মৃত বাপের ধারণা সে ফিরে এসেছে পাঁচ ছোট ছেলে প্রীতিন্দ্র অরুণের সঙ্গে ব্যবধান অন্তত নদশ বছর ভিত্তি ফ্যামিলি গ্রুপ অর্থাৎ জন্ম আন্দাজ ১৯৪৫ পঁয়তাল্লিশ ইলেকট্রনিক্স পাখির গান মিশুকে নয় কথা বললে বেশি বলে নিজের বিষয় টেপ রেকর্ডার ফেলে এসেছিল রাজনাপায় ছয় প্রীতিনের স্ত্রী নীলিমা বয়স ২৫ ২৬ সহজ সপ্রতিভ সাত অখিল চক্রবর্তী বয়স আন্দাজ সত্তর এক স্কুল মাস্টার মহেশের বন্ধু ভাগ্য ভাগ্যগণনা আয়ুর্বেদ আট শঙ্কর লাল মিশ্র জন্ম আন্দাজ উনিশশো উনচল্লিশ বীরেনের সমবয়সী মহেশের দারোয়ান দীনদয়ালের ছেলে দীনদয়ালের মৃত্যু উনিশশো প্রশ্ন জঙ্গলে গিয়েছিল কেন শঙ্করকে মানুষ করেন মহেশ বর্তমানে বইয়ের দোকানের মালিক মহেশের মৃত্যুতে মূঝ্যমান নয় নূর মোহাম্মদ বয়স সত্তর আশি বছরের উপর মহেশের বেয়ারা হেলুদা ঠিকই আন্দাজ করেছিল দুপুরে খাওয়ার পর কৈলাসে গিয়ে শুনলাম সকালে অনেকেই এসেছিলেন কিন্তু একটা নাগাত সবাই চলে গেছেন বৈঠকখানায় মহেশবাবু দুই ছেলে আর অখিলবাবু ছিলেন আমরা সেখানেই বসলাম প্রীতিনবাবুর অস্থির ভাবটা যেন আরও বেড়ে গেছে একটা আলাদা সোফায় এক কণে বসে খালি হাত কচলাচ্ছেন অখিলবাবু মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন আর মাথা নাড়ছেন অরুণবাবু যথারীতি গম্ভীর ও শান্ত ফেলুদা তাকেই প্রশ্নটা করল আপনারা কি কিছুদিন আছেন কেন বলুন তো আপনাদের একটু সাহায্যের দরকার মহেশবাবু একটা কাজের ভার দিয়ে গেছেন আমাকে কি কাজ সেটা অবশ্যই স্পষ্ট করে বলার মতো ক্ষমতা ছিল না তার আমি প্রথমে জানতে চাই উনি কি বলতে চেয়েছিলেন সেটা আপনারা কেউ বুঝেছেন কিনা না অরুণবাবু একটু হেসে বললেন বাবার সুস্থ অবস্থাতেই তার অনেক সংকেত আমাদের বুঝতে বেশ অসুবিধে হতো রাজভারী লোক হলেও একটা দিক ছিল। সেটার কিছুটা হয়তো আপনিও পেয়েছেন। আমার মনে হয় বাবা যে কথাগুলো বললেন সেটার উপর বেশি গুরুত্ব না দেওয়াই ভালো আমার কাছে নির্দেশগুলো সম্পূর্ণ অর্থহীন বলে কিন্তু মনে হয়নি তাই বুঝি হ্যাঁ তবে সব সংকেত ধরতে পেরেছি এটা বলতে পারবো না যেমন ধরুন মুক্তানন্দের ছবি ফিরল আচ্ছা নিশ্চয়ই আমারই দেওয়া মুক্তানন্দ রাঁচিতে এসেছিলেন একবার আমার তো এসবের দিকে একটু ঝোঁক আছেই চিরকাল বেশ জেনুইন লোক বলে মনে হয়েছিল আমি মহেশকে ঠাট্টা করে বলেছিলাম তুমি তো কোনোদিন সাধু সন্ন্যাসীতে বিশ্বাস টিঃ্বাস করলে না শেষ বয়সে একটু এদিকে মন দাও না তোমাকে একটা ছবি এনে দেব ঘরে রেখে দিও মুক্তানন্দের প্রভাব খারাপ হবে না তিনটি মহাদেশে এর প্রভাব ছড়িয়ে পড়েছে না হয় তোমার ওপরও একটু পড়ল সে ছবি যে সে তার খাটের পাশে রেখে দিয়েছে সেটা কালি প্রথম দেখলাম অসুখের আগে তোর সোবার ঘরে যায়নি কখনো আর অরুণবাবু আপনি ওটা সম্বন্ধে জানেন কিছু হেলুদা বাবুকে প্রশ্ন করল অরুণবাবু মাথা নাড়লেন না ও জিনিসটা যে বাবার কাছে ছিল সেটাই জানতাম না আর বাবার শোবার ঘরে আমিও ওই কালি প্রথম গেলাম আমিও জানতাম না বাবুকে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বলে উঠলেন ফেলুদা বলল দুটো জিনিস পেলে আমার কাজের একটু সুবিধে হতে পারে কি জিনিস বলুন না অরুণবাবু জিজ্ঞেস করলেন প্রথমটা হল বাবুকে লেখা তার দ্বিতীয় পুত্রের চিঠি বীরেনের চিঠি অরুণবাবু অবাক বীরেনের চিঠি দিয়ে আবার কি হবে আমার বিশ্বাস ওই ছবিটা মহেশবাবু বীরেনকে দেবার জন্য দিয়েছিলেন আমাকে এ ধারণা কি করে ছবিটা আমাকে দিয়ে দুটো আঙুল দেখিয়েছিলেন সেটা আপনারাও দেখেছিলেন একটা সম্ভাবনা আছে যে দুই মানে আমার ভুল হতে পারে কিন্তু আপাতত এই বিশ্বাসেই আমাকে কাজ চালিয়ে যেতে হবে আর কিন্তু বীরেন কে আপনি পাচ্ছেন কোথায় ধরুন মহেশবাবু যদি ঠিকই দেখে থাকেন যদি সে এখানে এসে থাকে অরুণবাবু তার বাপের মৃত্যুর কথা ভুলে গিয়ে হো হো করে হেসে উঠলেন বাবা বাবা গত বছরে কতবার দেখেছেন তা জানেন ২০ বছর যে ছেলে বিদেশে দুর্বল দৃষ্টি দিয়ে তাকে এক ঝলক দেখেই চিনে ফেলবেন এটা আপনি ভাবছেন কি করে আপনি ভুল করছেন অরুণবাবু আমি নিজে একবারও ভাবছি না যে বীরেন বাবু ফিরে এসেছেন কিন্তু তিনি যদি দেশের বাইরেও কোথাও থেকে থাকেন তাহলেও আমার দায়িত্ব দায়িত্বই থেকে যায় তিনি কোথায় আছেন জেনে জিনিসটা তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমাকে অরুণবাবু একটু নরম হয়ে বললেন বেশ আপনি দেখবেন বিরিয়ানির চিঠি বাবা তো সব চিঠি এক জায়গাতেই রাখতেন বিরিয়ানির চিঠিগুলো নয় আলাদা করে বেছে রাখব ধন্যবাদ আর দ্বিতীয় জিনিস হচ্ছে মহেশবাবুর ডায়েরি সম্ভব হলে সেগুলোও একবার দেখবো আমি ভেবেছিলাম অরুণবাবু এতে আপত্তি করবেন বললেন বাবা কিনা জানি না অত্যন্ত মামলি তথ্য ছাড়ার কিছুটি নেই হতাশ হবার ঝুকি নিতে আমার আপত্তি নেই চিঠির ব্যাপারে ঠিক হলো অরুণবাবু আর প্রীতিন বাবু ভাইয়ের বেছে फिलुदा के संख्या चल्लिस तीन जने भागा भागी खबर कागजे मोड़ा महेश चौधरी डायर सत पैकेट नहीं कईलाशानों पद दिए जो फटक दिखा जा তখন দেখলাম জোড়া মৌমাছি তার বিলিতি ডল হাতে নিয়ে বাগানে ঘোরাফেরা করছে পায়ের শব্দে সে হাঁটা থামিয়ে দিকে ঘুরে দেখল তারপর বলল আমাকে বললো হঠাৎ এমন একটা কথায় আমরা তিনজনেই থেমে গেলাম কি বলেনি দাদু কি খুঁজছিল বলেনি দিন কি হয়েছিল বলতো বিবি দূরে দাঁড়িয়েই চেঁচিয়ে কথা বলছে যদিও তার মন পুতুলের দিকে সে পুতুলের মাথায় গোঁজার জন্য বাগান থেকে ফুল নিতে এসেছে ফেলুদা প্রশ্নের উত্তরে বললো দাদুর যে ঘর আছে দোতলায় যেখানে সেখানে খুঁজছিল দাদু কি খুঁজছিলেন আমি জিজ্ঞেস করলাম দাদু বলল কি পাচ্ছি না কি খুঁজছি তোর আমল তুল বকছি মশাই চাপা গলায় বললেন বাবু আর কিছু বলেননি দাদু দাদু বলল না দাদু গেল। ইতিমধ্যে ডলের মাথায় ফুল গোঁজা হয়ে গেছে বিবি বাড়ির দিকে চলে গেল আর আমরাও হলাম বাড়ি মুখ ফেলুদা এখন মহেশ চৌধুরী ডায়েরি নিয়ে বসবে তাকে ডিস্টার্ব না করাই ভালো তাই আমরা দুজনে চারটে নাগাদ চাখে একটু ঘুরব বলে গাড়িতে করে বেরিয়ে পড়লাম লালমোহনবাবুর ধারণা শহরের দিকে গেলে হয়তো সুলতানের লেটেস্ট খবর পাওয়া যেতে পারে মহেশ চৌধুরীর মৃত্যুর ব্যাপারে তোমার দাদা যত রহস্যের গন্ধই পেয়ে থাকুন না কেন আমার কাছে কিন্তু বাঘ পালানোর ঘটনাটা অনেক বেশি রোমাঞ্চকর বাঘের খবর পেতে বেশি দূর যেতে হলো না পেট্রোল নেওয়ার দরকার ছিল মেন রোডে ব্রিজভূষণ তিওয়ারির পেট্রোল পাম্পের সামনে ভিড় দেখেই বুঝলাম বাঘের আলোচনা হচ্ছে কারণ একজন ভদ্রলোক থাবা মার ভঙ্গি করলেন কথা বলতে বলতে লালমোহনবাবু গাড়ি থেকে নেমে শটান এগিয়ে গেলেন জটলার দিকে ভদ্রলোক এককালে রাজস্থান যাবেন বলে বই পড়ে কিছুটা হিন্দি শিখেছিলেন কিন্তু এখন সেটা ফেলুদার ভাষায় আবার শেয়ালের স্ট্যান্ডার্ডে নেমে গেছে তার মানে ক্যা হুয়া আর বেশি এগোনো মুশকিল নয় তবু ভালো ভিড়ের মধ্যে একজন বাঙালি বেরিয়ে গেল তার কাছেই জানলাম যে হাজারিবাগের পূবে বিষ্ণুগড় দিকে একটা বনের মধ্যে নাকি সুলতানকে পাওয়া গিয়েছিল ট্রেনার চন্দ্রনের সঙ্গে বন বিভাগের শিকারী নাকি বাঘটার দিকে এগিয়ে যায় একটা সময় মনে হয়েছিল যে বাঘটা ধরা দেবে কিন্তু শেষ মুহূর্তে সেটা চন্দ্রনকে একটা থাবা মেরে পালিয়ে যায় গুলিও চলেছিল কিন্তু বাঘটা জখম হয়েছে কিনা জানা যায়নি চন্দ্রন অবশ্যই জখম হয়েছে তবে তেমন গুরুতরভাবে নয় সে এখন হাসপাতালে কারান্ডিকার যিনি বাঘের আসল ট্রেনার ভদ্রলোক বললেন তার খবর জানেন না তবে এটা জানেন যে বাঘের অভাবে নাকি সার্কাসের বিক্রি কিছুটা কমেছে বাঘের দিকে গুলি চলেছে জেনে लालमोहन बाबू करतेस पान ना आज देखा गेटे ढूंके लोकटादी दे चीने रेखे তাই আর কিছু জিজ্ঞেস না করে আমাদের ঢুকতে দিল আর আমরা কুট্টির কাছে দুদিন থেকেই পাবলিক আবার বাঘের খেলা ডিমান্ড করতে শুরু করেছে আমি নিজে কারান্ডিকারের কাছে গিয়ে কমা চেয়েছি বলেছি সে ছাড়া আর কেউ বাঘ ট্রেন করবে না কিন্তু তাও সে না সুলতান ক্যাপচারের দৃশ্য দেখা হল না তপেশ হ্যাঁ সুযোগ আর আসবে আসবে না আমারও মনটা খারাপ লাগছিল তাই ঠিক করলাম গাড়িতে করে কোথাও একটু বেরিয়ে আসবো উত্তরে যাব না দক্ষিণে যাবো অর্থাৎ কানারি হিলের দিকে যাব না রামগড়ের দিকে যাব। সেটা ঠিক করতে না পেরে শেষ পর্যন্ত টস দক্ষিণ বাবু বললেন একটা আছে সেদিন যাবার পথে দেখি হাস দৃশ্য দৃশ্যটা ভালো ঠিকই কিন্তু এগারো কিলোমিটারের পোস্টা পেরিয়ে কিছু দূরে গিয়েই একটা কালভার্টের ধারে যে ঘটনাটা ঘটলো সেটাকে মোটেই ভালো বলা চলেমোহনবাবুর বাবু বোধায় তেল টানছে না বললেন বাবু। ঘড়িতে পাঁচটা কুড়ি সূর্য আকাশের নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে না কারণ পশ্চিমে দূরে শালবনের মাথার উপর মেঘ জমে আছে আমরা গাড়ি থেকে নেমে কালভার্টের উপর গিয়ে বসলাম হরিপদাবু গাড়ি নিয়ে পড়লেন লালমোহনবাবুকে এ ব্যাপারে পুরোপুরি হয় কারণ উনি গাড়ি সম্বন্ধে কিছুই জানেন না উনি বলেন আমার নিজের পায়ের ভেতর কটা হাড় আছে কটা মাসেল আছে না জেনে যখন দিব্যই চলে ফিরে বেড়াচ্ছি তখন গাড়ির ভেতর কি কলক যাচ্ছে সেটা জানার কি নেসেসিটি ভাই মেঘের গায়ে নিচের দিকে একটা খড়খড়ির মধ্যে দিয়ে একটি উকি দিয়ে সূর্যদেব যখন আজকের মতো ছুটি নিলেন হরিপদবাবু সেই সময় জানালেন যে তিনি রেডি চলে আসুন কালভার থেকে উঠে আরেকবার একবার ঘড়ির দিকে দেখি পাঁচটা তেত্রিশ সময়টা জরুরি কারণ ঠিক তখনই আমরা দেখলাম সুলতানকে খবরটা আরো অনেক নাটকীয় ভাবে দিতে পারতাম फलुदा चो देख लोजी कर खाचार बेघ एर आगे देखे कथा रयल बेंगल रहा संगे अनेक लोक छोड़ শিকারিয়ার বন্দুক তো ছিল সবচেয়ে বড় কথা ফেলুদা ছিল তার উপর আমি আর লালমোহনবাবু ছিলাম গাছের উপর বাঘের নাগালের বাইরে এখানে আমরা তিনজনে দাঁড়িয়ে আছি খোলা রাস্তায় যার দুদিকে বন অদূরে একটা পাহাড় যাতে ভাল্লুক আছেই আর সময়টা उठल तीनजे एक ही समय बाघटा के देखे कारण संगे संगे अन्न दूजनों हरिपद बाबू बानबाब न बुड़ो आंगार तर्जनी नाकुपे धरे शरीर सामने दिखा झुकी ही रही गुलो झाड़वार था टा लोके शुरू कर बुखे भेतरे क्या जान হাতুড়ি পিটছে অথচ আমার চোখের দিক থেকে জিনিসটা হচ্ছে বাবুর মাথা আর সেটা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে আন্দাজে বুঝলাম তার পা অবস যাবার ফলে শরীরের ভার আর বইতে পারছে না এটাও বুঝতে পারছিলাম যে আমার দৃষ্টিতে কি জানি গন্ডগোল হচ্ছে কারণ বাঘের আউটলাইনটা তার গায়ের কালো ডোরাগুলো স্থির না থেকে করছে। সুলতানজি কতক্ষণ দাঁড়িয়ে আমাদের দেখল সেটার আন্দাজতে মুশকিল মনে হচ্ছিল সময়টা অপুরন্ত দেখা শেষ হলে পর মাথা ঘুরিয়ে নিয়ে আরো চার পা ফেলে বাঘ রাস্তা পেরিয়ে গেল সাহস একটু বাড়াতে ধীরে ধীরে ডান দিকে মাথা ঘুরিয়ে দেখলাম শাল সেগুন সরল শিশু শিমুল আর আরো অনেক সব শুকনো গাছের জঙ্গলে সুলতান অদৃশ্য হয়ে গেল আশ্চর্য এই যে এর পরেও আমরা অন্তত মিনিট খানিক লালমোহনবাবুর বর্ণনায় ১৫ মিনিট প্রায় একইভাবে দাঁড়িয়ে রইলাম তারপর তিনজনে কেবল তিনটি কথা বলে গাড়িতে উঠলাম হরিপদ হরিপদাবু চলুন বাবু লালমোহনবাবু খুব বেশি ভয় নিয়ে কথা বলতে গেলে লালমোহনবাবুর এরকম হয় এটা আমি আগে দেখেছি ডুয়ার্সে মোহিত সিংহ রায়ের বাড়িতে আমরা তিনজনে এক ঘরে শুয়েছিলাম একদিন রাত্রে ঘরের বন্ধ দরজাটা হাওয়াতে খটখট করায় দেখলাম বাড়ি ফিরে দেখি ফেলুদা তখনও মহেশবাবুর ডায়েরিতে ডুবে আছে हमारे हुलतानर खबरता लालमोहन बाबू दी पर खुशी हमें तईरामना भद्रलोक लेखे टेखे बोध है सरसरि खबर ना दिए एका कषे निल दू तीन हूँ हु हु कर एक गान सुर भेजे नहीं बोलें <laughs> अच्छा तपेश बाघर पैर तलाय बोध पैडिंग हमी मजा देखी बोल तई तो शुने নিশ্চয়ই তাই নইলে এত কাজ দিয়ে গেল আর কোন শব্দ হল না লালমোহনবাবুর পায়ে কিন্তু মাঠে মারা গেল ফেলুদা আমাদের দিকে চাইলো না কেবল একটা ডায়রি সরিয়ে দেখে আর একটা ডায়ের হাতে নিয়ে বলল আপনারা যদি বাঘটাকে দেখে থাকেন তাহলে কটার সময় কোনখানে দেখেছেন সেটা বন বিভাগে ফোন করে জানিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি টাইম পাঁচটা লোকেশন রামগড়ের রাস্তায় এগারো কিলোমিটারের পোস্টের পরের কালভাটের কাছে বেশ তো পাশের ঘরে ডিরেক্টর কেউ নেই আপনি একেবারে ফোন করে জানিয়ে দিন ওদের উপকার হবে লালমোহনবাবু দেখলাম কিভাবে ইংরেজিতেই বলব তো হিন্দি ইংরেজি যেটাই বেশি দখল তাতেই বলবেন সহজ করে নিয়ে বলতে পারেন স্কেপটা বোধ হয় তাই বলুন বার করে দিলুম আমি আমি করলেই ভালো হতো কারণ লালমোহন বাবু হ্যালো হ্যালো দা সার্কাস্টিক টাইগার থ্রি বলে থেমে গেলেন ভাগ্যশ ভদ্রলোক কথাটা খুব চিঁচিয়ে বলেছিলেন फेलुदा पास दौड़े हाथिए खबर वो जो सर्कस से जो शेर भाग गया था वो उसको देखा गया है वो कलवर्ट के पास साढ़े पांच बजे के करीब फिलुदार घरे चाने दिल बुलाखी प्रसाद আমরা আসার আগেই বাঘের হাতে চন্দ্রনের জখম হওয়ার খবরটা ফেলুদা বুলাকিপ্রসাদের কাছ থেকে পেয়ে গিয়েছিল ফেলুদা ধারণা কারান্ডিকার ছাড়া এই বাঘ নেই চুমুক দিয়ে বললেন কিছু পেলেন ডায়রিতে নাকি অরুণবাবুর কথাই ঠিক আপনি বলুন না ফেলুদা একটা ডায়রি খুলে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিল লালমোহনবাবু পড়লেন সেলফ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ পাতায় রয়েছে এসব খুব তাৎপর্যপূর্ণ বুঝি তো তোর কি মনে হয় আমি লালমোহনবাবুর পেছন দিকে ঝুঁকে পড়ে দেখছিলাম এবার ডায়েরিটা হাতে নিলাম আলোর কাছে আন বলল ফেলুদ ল্যাম্পের নিচে ডায়রিটা ধরে চোখটা কাছে নিতেই একটা শিহরণ খেলে গেল আমার বেশ বড় ফাউন্টেন পেনে ইংরেজিতে লেখা ছাড়াও অন্য লেখা রয়েছে যেটা প্রায় চোখে দেখা যায় না পাতার একেবারে উপর দিকে ছাপা তারিখের ওপরে খুব সরু করে কাটা হার্ড পেন্সিল দিয়ে ক্ষুদে খুদে অক্ষরে হালকা লেখা কি দেখলি বাংলা লেখা কি লেখা এই পাতাটা লেখা পাঁচের বসে বাহন ধ্বংস এবার এটা দেখুন এটা উনিশশো অর্থাৎ প্রথম বছরের ডায়রি আর এটাই পেন্সিলের প্রথম সাংকেতিক লেখা উনিশশো আটত্রিশের ডায়রির প্রথম পাতাতেই লিখেছেন মানে ছেঁড়া কাপড় টেলাই করা বলছেন আপনি ফার্সি সংস্কৃত গুলিয়ে ফেলছেন বাবু। আপনি যেটা বলছেন সেটা হলো রিফু আমি বলছি রিপুক মানে শত্রু শত্রু এবার মানুষের এই ছটি শত্রুর নাম করুন তো মদ মোহ মৎস্য হল না অর্ডার ভুল কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্্য অর্থাৎ দুই আর পাঁচ হলো ক্রোধ আর মদ মাথায় গাড়ি ভাঙা ভেরি গুড তবে দুই পঁচ নিয়ে একটা সংকেতের এখনো সমাধান হয়নি যে ডায়েরিগুলো দেখা হয়ে গেছে সেগুলোর বিশেষ বিশেষ জায়গায় কাগজ গুঁজে রেখেছে ফেলুদা তারি একটা জায়গা খুলে আমাদের দেখালো লেখাটা হচ্ছে দুই প্লাস পাঁচ ইকু এক্স লালমোহনবাবু বললেন আর সব সংকে ভাবছেন কেন যেখানে একটা লোক বছরে ৩৬৫ দিনে মাত্র ১৫ দিন সংকেতের আশ্রয় নিয়েছে সেখানে কারণটা যে জরুরি তা তো বোঝাই যাচ্ছে কাজেই এক্স এর রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে ওই তারিখের কাছাকাছি সংকেত আছে দেখুন বলল লোকটা যে কথা নিয়ে কিনা না করেছে তাই ভাবছি আপনি ধরে ফেলেছেন আপনিও পারবেন একটু হেল্প করলে ঘৃতকুমারী তো কোব리지ট ব্যাপার মশাই হ্যাঁ ঘৃতকুমারীর তেল মাথায় মাখলে মাথা ঠান্ডা রাখে অর্থাৎ রাগ কমায় কিন্তু তেল অরগল মাক্ত হয় এতো জানতুম না মশাই আপনি ড্যাশটা অগ্রাহ্য করছেন কেন ওটারও তো একটা মানে আছে আর অরগল মানে জানেন তো কপাট খিল এবারে ওই দ্বিতীয় মানেটা সঙ্গে একটা নেগেটিভ জুড়ে দিন অরখিল আমি چی چی উঠলাম বাবু ওকে মদ ছেড়ে দিলেন কিন্তু তার এক মাস বাদে মহেশবাবু লিখেছেন ভোলানা না। আবার পাঁচ পাঁচেই বিস্মৃতি কিছু একটা ভুলে থাকার জন্য মহেশবাবু আবার মদের আশ্রয় নিয়েছেন প্রশ্ন হচ্ছে কি ভুলতে চাইছেন লালমোহনবাবু আর আমি মাথা চুল করলাম মহেশবাবু বলেছিলেন তার জীবনে অনেক রহস্য এখন মনে হচ্ছে কথাটা ঠাট্টা করে বলেননি ফেলুদা আর একটা জায়গায় ডায়েরি খুলে বলল এটা খুব মন দিয়ে পড়ে দেখুন কথা নিয়ে খেলার একটা আশ্চর্য উদাহরণ অনেক তথ্য অনেক জটিল মনের ভাব এই কয়েকটি কথার মধ্যে পড়ে দেওয়া হয়েছে আমি পড়লাম আমি আজ থেকে পালক পালক ইকুয়াল টু ফেদার ইকুয়াল টু হালকা পালক ইকুয়াল টু পালন কর্তা আজ থেকে সমীর ভার আমার সমী আমার মুক্তি সমী যে স মি মানে শঙ্করলাল মিশ্র সেটা আমি বুঝতে পারলাম फिलुदा शानुष कर बहन करते मन गारे फुदा खाटे उठे किन चिंतित भाई पाया डायरिगुल देखी लोक छिली महेश चौधरी বেঁচে থাকলে ফেলুদার সঙ্গে নিশ্চয়ই ভাব জমে যেত কারণ ফেলুদারও হেয়ালি দিকে ঝোঁক আর হেয়ালি সমাধান করতে পারে আশ্চর্য চটপট বাবু খাটের এক কোনায় ভুকুচকে বসেছিলেন বললেন অখিল বাবু ভদ্রলোকের এত বন্ধু ছিলেন ওকে কোবরিজি ওষুধ দিয়েছেন ওর কুষ্টি খেটেছেন। তার তো মহেশবাবুর নারী নক্ষত্র জানা উচিত আপনি ডাইরি না তাকি জেরা করুন না মশাই বললাম সঙ্গে যোগ স্থাপন করার চেষ্টা করছি ওই পেন্সিলের লেখাগুলোতে আমার কাছে মহেশ চৌধুরী এখনো বেঁচে আছেন ও ছেলেদের সমায়রিতে প্রথম পনেরো বছরে বিশেষ কিছু নেই তবে পরে গাড়ি আমাদের বারান্দা হাতে একটা প্যাকেট নিয়ে গাড়ি থেকে নামলেন মিস্টার সিং এর ওখানে যাচ্ছিলাম এখানকার ফরেস্ট অফিসার তাই ভাবলাম বিরিয়ানির চিঠি একটু দিয়ে যাই চিঠি অবশ্যই নামেই তাও আপনি যখন চেয়েছেন আপনাকে এই অবস্থায় এত ঝামেলার মধ্যে ফেললাম বলে আমি অত্যন্ত লজ্জিত দ্যাটস অল রাইট দ্যাটস অল কি বলতে চাইছিলেন সেটা আমার কাছে রহস্য দেখুন যদি আপনি বুদ্ধি খাটিয়ে কিছু বের করতে পারেন সত্যি বলতে কি আমি না মানে বাবার সঙ্গ খুব বেশি পাইনি স্পিকিং ফ্র্যাঙ্কলি হাজারিবাগে আসি মাঝে মাঝে আমার কাজের ব্যাপারে এককালে প্রায়ই আসতাম শিকারের জন্য। আ বড়ো শিকার তো এরা সব বন্ধই করে দিয়েছে কাল একটা সুযোগ পাওয়া গেছে দেখি কি সুযোগ আরে যে কারণে সিংয়ের কাছে যাচ্ছি খবর এসেছে রামগড়ের রাস্তায় আজ বিকেলিং নাকি বাঘটাকে দেখা গেছে এদিকে একটি ট্রেনার তো হাসপাতালে অন্যটি মালিকের সঙ্গে ঝগড়া ঝগড়া করে নিখোঁজ আমি সিংকে বলেছি যে দেখো বাঘটাকে যদি মারতেই হয় তো আমাকে মারতে দাও অলরেডি তো তার দিকে গুলি চলেছে তো যদি জখম হয়ে থাকে তাহলে কিন্তু মিস্টার মিতের হি ইজ এ ডেঞ্জারাস বিস্ট আমার বলার ইচ্ছে ছিল বাঘটাকে দেখে তো জখম বলে মনে হয়নি কিন্তু ফেলুদার ইশারাতে সেটা আর বললাম আমি তো সঙ্গে থ্রি ওয়ান নিচ্ছি কারণ এমনিতেই তো চারদিকে প্যানিক শুনলাম তো গরু ছাগল গেছে একাত্তা সার্কাসের খাঁচায় বন্দি অবস্থায় বুড়ো হয়ে মরাচ্ছে জঙ্গলে গুলি খেয়ে মরাটা খারাপ কিছে হ্যাঁ যাই देखूर निर्भर कर भलो कथा अरुण बाबू जादिन पिकनिके अपनी तो बंदूक छोड़े तईना भद्रलोक हेसे उठल <laughs> भाविले बंदूक चलो अथच शिकार नहीं क्या गोवेंदार मन तो बुझी बुझी দ্বিতীয় ছেলের চিঠি গুলি থেকে সত্যি বিশেষ কিছু জানা গেল না চিঠি বলতে সবই পোস্ট কার্ড তার একদিকে ছবি অন্যদিকে ঠিকানা যেখানে ঠিকানা ছাড়াও কিছু লেখা আছে সেখানে বীরেন তার বাবার দেওয়া নাম ব্যবহার করেছে দূরি নটায় প্রসাদ রেডি আজকের মানুষের কারিটা ঠিক জাস্টিস করতে পারবে না দুধর্ষ হয়েছে মশাই বাঁধর সমস্যা নিয়ে পড়েছি বলে করবেন না। আমি লক্ষ্য করছিলাম ফেলুদার ভুরুটা সাংঘাতিক কুচকে রয়েছে যদিও ঠোঁটের কোনো একটা হাসির হাসিরও রয়েছে জিজ্ঞেস করতেই হলো ব্যাপারটা কি ফেলুদা ডায়েরি থেকে পড়ে শোনাল অগ্নির উপাসকের অসীম বদান্নতা নবরত্ন বাঁধরের হিসাবে দু হাজার পা বাবু বললেন রাঁচিতে পাগলা গারদ আছে বলে ওখানকার বাসিন্দারাও নাকি একটু ইয়ে হয় বলে শুনেছি সেটাও একটু মনে রাখবেন এ কথায় কোনো মন্তব্য না করে বলল অগ্নির অগ্ন পার্সিদের বলে জানি কিন্তু বাকিটা সম্পূর্ণ ধোঁয়া তাতে বাবু বললেন যে প্রথমত নবরত্ন বাঁদর বলে কোন রকম বাঁদর হয় কি না সে বিষয়েও সন্দেহ আছে আর দ্বিতীয়ত নটা রত্নের কি করে দু পা হয় আর বাঁদর কি করে সেই হিসেবটা করে সেটা কোনো মতেই বোধগম্য হচ্ছে না এইবার আপনি খাঁধা বন্ধ করে একটু বিশ্রাম করুন তো বাবুর বলার জন্য নিশ্চয়ই নয় হয়তো চোখ আর মাথাটাকে একটু রেস্ট দেবার জন্যই ফেলুদা খাবার পরে হাঁটতে বেরোল অবশ্যই একা নয় আমাদের দুজনকে সঙ্গে নিয়ে পূর্ণিমা চাঁদ এই কিছুক্ষণ হলেও উঠেছে তার গায়ের রং থেকে এখনো হলদের ছোপটা যায়নি আকাশে মেঘ জমেছে তাই দেখে জটাই বললেন চন্দ্রালো ক্ষণস্থায়ী বলে মনে হচ্ছে পশ্চিম দিক থেকে মাঝে মাঝে একটা দমকা বাতাস দিচ্ছে আর তার সঙ্গে একটা শব্দ ভেসে আসছে যেটা ভালো করে শুনলে বোঝা যায় সার্কাসের ব্যান ডাইনে মোড় নিয়ে দুটো বাড়ি পরেই কৈলাস একসাড়ি ইউকেলিপ্টাস এর ফাঁক দিয়ে বাড়িটা দেখা যাচ্ছে দোতলায় একটা ঘরের জানলা খোলা ঘরে আলো জ্বলছে সেই আলো সামনে দিয়ে কে যেন দ্রুত পায়েচারি করছে ফেলুদার চোখ সেই দিকে আমরা হাটা থামিয়েছি ওটা কার ঘর প্রীতিন বাবুর পায়েচারি করছেন নীলিমা দেবী একবার জানলায় এসে থামলেন আবার সরে গিয়ে পায়াচারি অস্থির ভাব আমরা আবার চলা শুরু করলাম জানলাটা ক্রমে দৃষ্টির আড়াল হয়ে গেল পর পর আরো বাড়ি প্রত্যেকটাতেই বেশ বড় কম্পাউন্ড রেডিওতে খবর বলছে কোন বাড়িতে চলছে রেডিও না। জানলা বাবু আর একটা বেমানান রবীন্দ্রসঙ্গীত ধরতে যাচ্ছিলেন গুনগুনানি শুনে মনে হলো ধানের ক্ষেতের উদ্র ছায় এমন সময় দেখলাম দূরে একজন লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে আমাদেরই দিকে গায়ে নীল রঙের পুলো আর একটু কাছে দেখে মনে হলো অনেকটা সামলে নিয়েছেন যদিও সেই হাসি খুশি ছেলে ভাবটা এখনো ফিরে আসেনি কি ব্যাপার আপনাকে একটা অনুরোধ করব কি অনুরোধ আপনি हटात रीतिमर मन खटकाग बोध कर दूर ना अब शांति पाईना মৃত্যু শয্যায় একজন একটা কাজের ভার আমাদের দিয়ে গেছেন সেটা না করেও আমার শান্তি নেই এইসব কারণে আমাকে তদন্ত চালাতেই হবে উপকার অপকারের প্রশ্নটা এখানে খুব বড় নয় ভেরি সরি আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না শুধু তাই নয় এই তদন্তের ব্যাপারে আমি আপনাকে অনুরোধ করব যে আমাকে একটু সাহায্য করুন মহেশবাবু সম্বন্ধে আর কেউ যাই ভাবুন না কেন আপনি তাকে শ্রদ্ধা করতেন এটা তো ঠিক নিশ্চয় ঠিক ফেলুদার কথাটা মনে ধরতে কিছুটা সময় নিল বলেই বোধ জবাবটা এলো একটু পরে কিন্তু যখন এলো তখন বেশ জোরের সঙ্গেই এল নিশ্চয় ঠিক আবার বললেন শঙ্করলাল তারপর তার গলা সুরটা কেমন যেন বদলে গেল বললেন যে শ্রদ্ধাটা বহুদিন ধরে ক্রমে ক্রমে গড়ে ওঠে সেটাকে কি এক ধাক্কায় ভাঙতে দেওয়া উচিত আপনি কি সেটাই করছিলেন হ্যাঁ সেটাই করছিলাম কিন্তু সেটা ভুল এখন বুঝেছি সেটা মস্ত ভুল আর বুঝতে পেরে মনে শান্তি পাচ্ছি তাহলে আপনার কাছে সাহায্য আশা করতে পারি কি সাহায্য চাইছেন বলুন ফেলুদার দিকে সোজাসুজি চেয়ে বেশ সহজভাবেই কথাটা বললেন শঙ্করলাল তার দুই ছেলের প্রতি মহেশবাবুর মনোভাব কেমন ছিল সেটা জানতে চাই চৌধুরী পরিবার সম্বন্ধে আপনি যতটা নিরপেক্ষভাবে বলতে পারবেন তেমন অনেকেই পারবেন না দেখুন আমি যেটুকু বুঝেছি সেটাই বলছি আমার বিশ্বাস শেষ বয়সে বীরেন ছাড়া আর কারোর উপর টান ছিল না মহেশবাবুর অরুণ দা আর প্রীতিন দুজনেই ওকে হতাশ করেছিল সেটার কারণ বলতে পারেন না সেটা পারবো না জানেন কারণ ওই দুই ভাইয়ের সঙ্গে আমার বিশেষ যোগাযোগ ছিল না অনেকদিন থেকেই তবে অরুণ যে জুয়ার নেশায় পেয়েছে সে কথা আমাকে একদিন মহেশবাবু বলেছিলেন সোজা করে বলেননি ওর নিজস্ব ভাষায় বলেছিলেন আমি বুঝতে পারিনি শেষে ওকেই বুঝিয়ে দিতে হল বললেন অরুন গুড হলে আমি খুশি হতুম বেটার হয়েই আমায় চিন্তায় ফেলেছে শুনছি নাকি আজকাল মহাজাতি ময়দানে যাতায়াত করছে নিয়মিত বেটার তো বুঝতেই পাচ্ছেন আর জাতি হলো রেস মহাজাতি ময়দান হল বাবুর ভাষায় রেসের মাঠ কিন্তু প্রীতীমবাবু তাকে হতাশ করবেন কেন উনি তো ইলেকট্রনিক্সে বেশ ইলেকট্রনিক্স শঙ্করলাল যেন আকাশ থেকে পড়লেন ও কি আপনাকে তাই বলেছে নাকি ইন্ডোভিশনের কোন সম্পর্ক নেই হরি হরি! একটা সদাগরি অফিসে সাধারণ চাকরি করে সেটাও শ্বশুরের সুপারিশে পাওয়া প্রীতিন ছেলে খারাপ নয় জানেন কিন্তু অত্যন্ত ইমপ্র্যাক্টিক্যাল আর খামখেয়ালি এককালে সাহিত্য টাহিত্য করার চেষ্টা করেছে কিন্তু সেও খুব মামুলি ও স্ত্রী বড়লোক বাপের একমাত্র মেয়ে ওই যে গাড়িটাতেও এসেছে না সেটাও ওর অফিস থেকে ছুটি পাচ্ছিল না তাই আসতে দেরি হয়েছে এবার আমাদের আকাশ থেকে পড়ার পালা তবে ওর পাখির নেশাটা খাঁটি ওতে কোনো ফাঁকি নেই আরেকটা প্রশ্ন আছে বলুন সেদিন রাজরাপায় যে গেরুয়াধারাটির সঙ্গে আপনি কথা বলছিলেন তিনি কি বীরেন্দ্র হঠাৎ এরকম একটা প্রশ্ন শুনে শঙ্করলাল থতমতো খেলেও মনে হলো চট করে সামলে নিলেন কিন্তু উত্তর যেটা দিলেন সেটা সোজা নয় আপনার যা বুদ্ধি মিস্টার মিত্তির আমার মনে হয় ক্রমে আপনি সবকিছুই জানতে পারবেন এটা জিজ্ঞেস করার একটা কারণ আছে যদি তিনি বীরেন হন তাহলে মহেশবাবুর শেষ ইচ্ছে অনুযায়ী তাকে আমার একটা জিনিস দিতে হবে আপনি প্রয়োজনে বীরেনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবেন কি মহেশবাবুর শেষ ইচ্ছা যাতে পূরণ হয় তার চেষ্টা আমি করব এটা আমি কথা দিচ্ছি এর বেশি আর কিছু বলতে পারব না শঙ্করলাল যে পথে এসেছিলেন আবার সেই পথ দিয়ে ফিরে গেলেন আমরা যে হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি পথ চলে এসেছিলাম সেটা বুঝতেই পারিনি ফেরুদা টর্চের আলোয় ঘড়ি দেখে বলল সাড়ে দশটা আমরা ফিরতি পথ ধরলাম কৈলাসে সব বাতি নিভে গেছে চাঁদ ঢেকে গেছে মেঘে সার্কাসের বাজনা আর শোনা যাচ্ছে না ফেলুদার বাঁদর বলে চেঁচিয়ে ওঠাটা এত অপ্রত্যাশিত যে লালমোহনবাবুর সঙ্গে সঙ্গে কোথায় বলাতে কিছুই আশ্চর্য হলাম না আমি অবশ্যই বুঝেছিলাম যে ফেলুদা মহেশবাবুর ডায়েরির বাঁদরের কথা বলছে কি অদ্ভুত মাথা ভদ্রলোকের বাঁদরেও যে বই লিখেছে সেটা তো খেয়ালই ছিল না তো একরকমের বাঁদরই বটে কিন্তু ফেলুদা হঠাৎ কেন জানি মুশড়ে পড়ল বাড়ি ফটকের কাছাকাছি যখন পৌঁছলাম তখন চাপা গলায় বলতে শুনলাম আমাদের ঘরে থেকে লালমোহনবাবু ফেলুদার হেয়ালির সমাধান দেখলেন একটা হেঁয়ালির উত্তরের জন্য এগারোটা সময় কৈলাসে ফোন করতে হল উনিশশো অক্টোবর মহেশবাবু লিখেছেন কার মৃত্যু সংবাদ ডায়েরিতে লেখা রয়েছে জানবার জন্য অরুণবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ওই দিন অরুণবাবুর মা মারা গিয়েছিলেন মার নাম জিজ্ঞেস করাতে বললেন হিরণময় তার ফলে বেরিয়ে গেল হি হল হিরণময়ীর হয়সই হি উনিশশো আটান্নতে কিছু লেখা পাওয়া গেল যেগুলো পড়লে মনে হয় ইংরেজি মটো যেমন তারপর যখন এলো বি হচ্ছে উনিশশো পঁচাত্তরের পাতায় পাওয়া গেল এ তিনের বস কাম ক্রোধ লোভ মোহ মদ মা তিন হলো লোভ এ হচ্ছে অ মানে অরুণবাবু শেষ লেখা মহেশবাবুর জন্মদিনের আগের দিন ফিরে আসা এক জায়গায় দন্তস্ব এক জায়গায় তালবস ব্যাস তারপর আর কিছু নেই ডায়েরি দেখা যখন শেষ হলো তখন রাত একটা ফেলুদার তখনও ঘুম আসেনি কারণ আমি যখন লেপটা গায়ের ওপর টানছি তখন দেখলাম ওর লালমোহনবাবুর দেওয়া সার্কাসের বইটা খুলল উনি কথাই দিয়েছিলেন ওর পড়া হলে ফেলুদাকে পড়তে দেবেন আর ভেলুদার পড়া হলে আমি পড়ব যখন তন্দ্রার ভাব আসছে তখন শুনলাম ফেলুদা কথা বলছে আর সেটা আমাকেই বলছে কোথাও খুন হলে পুলিশে গিয়ে খুনের জায়গার একটা নকশা করে যেখানে পাওয়া গেছে সেখানে একটা চিহ্ন দেয় সেই চিহ্নটা কি জানিস হয়ে গেল দুহাত পা ফাঁক করা কালী মূর্তি যেটা অরুণবাবুর দিকে চোখ রাঙিয়ে বলছে তুই দুইয়ের বস তুই দুইয়ের বস তুই দুইয়ের বস আর বাবু। চিৎকার করে বলছেন আমি দেখছিলাম আমি দেখছিলাম তারপরে কালীর মুখটা হয়ে গেল লালমোহনবাবুর মুখ আর সেই মুখটা বলছে এক মাসে তিন হাজার বিক্রির অমনি স্বপ্নটা ভেঙে গেল একটা শব্দে দরজায় ধাক্কা লেখা শব্দ আর তার সঙ্গে একটা ধস্তাধস্তি শব্দ বাইরে বৃষ্টি পড়ছে এটাও বুঝতে পারলাম আমার হাতটা আপনা থেকেই টেবিল ল্যাম্পের সুইচের দিকে চলে গেল আলো জ্বলল না বিহারেও যে লোডশেডিং হয় এটা খেয়াল ছিল না মেঝেতে ধূপ করে কি একটা পড়া শব্দের সঙ্গে সঙ্গে ফেলুদার বলা টর্চ জাল তো আমারটা পড়ে গেছে টেবিলের ওপর হাত জলের গ্লাসটাকে মাটিতে ফেলে ভেঙে তবে টর্চটা পেল ফেলুদা ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে টর্চের আলোতে তার নিছে কি মতলবে এসেছিল বলতো চুরি কিছু নেয়নি তো নেয়নি তবে নিঘাত নিত যদি আমার ঘুমটা এত পাতলা না হতো কি নিত फेलुदा प्रश्न को दिए केवल फिलुमित्र लोक नौधुर बुझे पर दिन सकाले लालमोहन बाबू सब सुलें दरजा बंद कर इस चोर डेद्रव तो आगे बंद करोर खोला रेखे बुटोर हाथ सेफ ओ बी प्रसाद चटपट ब्रेकफास दाओ तो भाई दीचे बाग धरा देखते जाखोज हम कि बाग मारा ताल हेसे से खबर की तरह पोछयी ओह की थ्रिलिंग बेपर मशाई छड़ा जापारा आठटा नागद ब्रेकफास चिठी पैकेट नहीं कैलाशे जाम समय अखिल बाबूल होमिओपैथ बंधु का थकें তার কাছেই যাচ্ছিলেন আমাদের বাড়ি পথে পড়ে বলে যাচ্ছেন। ঘৃতকুমারিতে মহেশবাবুর মাথা ঠান্ডা হয়েছিল ফেলুদা প্রশ্ন করল হালকা ভাবে ও বাবা এত কথাও লিখেছে নাকি আমার ওষুধের চেয়েও অনেক বেশি কাজ দিয়েছিল ওর মনের জোর যাকে বলে উইল পাওয়ার সে যে কিভাবে মদ চাল আমি নিজের চোখে দেখেছি সে আর ঘৃত কুমারিতে হয়নি হুইলের কথাই যখন তুললেন তখন বলুন তো মহেশবাবুর হুইল সম্বন্ধে কিছু জানেন কিনা আমি অবশ্যই জানি না তবে জানি যে মহেশ একবার উইল করে পরে সেটা বাতিল করে আর একটা উইল করে আমার ধারণা এই দ্বিতীয় উইলে বেরেনের কোন অংশ ছিল না অখিল বাবু অবাক হয়ে বললেন এটা কি ডায়েরিতে পেলেন নাকি मृत्युसज्जाय संपर्क मन आंगुल देखें उल बुड़ो आंगुलट नई आंगुल, आंगुल छा माने आश्चर्य समाधान कर चिटी आसा बन्द हार পাঁচ বছর অপেক্ষা করে ছেলে আর আসবে না ধরে নিয়ে গভীর অভিমানে বীরেনকে বাদ দিয়ে মহেশ নতুন উইল করে বীরেন ফিরেছে জানলে কি আবার নতুন উইল আমার তো তাই বিশ্বাস এবার ফেলুদা একটু ভেবে প্রশ্ন করল বীরেন সন্ন্যাসী হয়ে যেতে পারে এমন কোনো সম্ভাবনা তার মতে কখনো লক্ষ্য করেছিলেন কি দেখুন বীরেনের কুষ্টি আমিই করি সে যে গৃহত্যাগী হবে সেটা আমি জানতাম তাই যদি হয় তাহলে সন্ন্যাসী হবার সম্ভাবনাটা তেমন গোলক ধাঁধা নয় কিছু এ প্রশ্ন আপনি করবেন আমি জানতাম গোলক ধাঁধা নয় ঠিকই তবে পথটা ভাগ হয়ে গেছে সেটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই মহেশকে খুঁজে পাওয়া আমার পক্ষে সহজই ছিল কিন্তু ব্যাপার কি জানেন বুড়ো বয়সে ছেলেবেলা স্মৃতি মাঝে মাঝে জেগে ওঠে মনে সেই রকম একটা স্মৃতি আমাকে নিয়ে যায় সেটা আর কিছুই নয় পঞ্চান্ন বছর আগে ওই ওইদিকেই একটা পাথর আমি আমার নামের আধ্যক্ষর আর তারিখ খোদাই করে রেখেছিলাম গিয়ে দেখি সে পাথর এখনো আছে আর সে খোদাইও আছে কৈলাসে গিয়ে নূর মোহাম্মদের কাছে শুনলাম অরুণবাবু আধ ঘন্টা আগে বেরিয়ে গেছেন বাঘের সন্ধানে ছোট বাবা আছেন প্রীতিনবাবু দোতলায় ছিলেন খবর দিতে নিচে নেমে তার হাতে চিঠি আর ডায়ের তুলে দিয়ে চলে আসছি এমন সময় বাধা পড়ল নীলিমা দেবী তিনি ঘরে ঢুকতেই প্রীতিনবাবুর মুখ শুকিয়ে গেছে সেটা লক্ষ্য করলাম আপনাকে একটা কথা বলার ছিল মিস্টার মিত্তির সেটা আমার স্বামীরই বলা উচিত ছিল কিন্তু উনি বলতে চাইছেন না প্রীতিনবাবু তার স্ত্রীর দিকে কাতরভাবে চেয়ে আছেন কিন্তু নীলিমা দেবী সেটা করলেন না তিনি বলে চললেন সেদিন বাবাকে ওই অবস্থায় দেখে আমার স্বামীর হাত থেকে টেপ রেকর্ডারটা পরে যায় আমি সেটা তুলে আমার ব্যাগে রেখে দিই আমার মনে হয় এটা আপনার কাজে লাগবে আবার বাধা দেবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না ধন্যবাদ ফেলুদা ধন্যবাদ দিয়ে চ্যাপটা ক্যাসেট কোটের পকেটে পুড়ে নিল প্রীতিনবাবুকে দেখে মনে হল তিনি একেবারে ভেঙে পড়েছেন আমার মন বলছিল যে বাঘ ধরার ব্যাপারে ফেলুদারও যথেষ্ট কৌতূহল আছে গাড়িতে উঠে ও বাবুকে যা নির্দেশ দিল তাতে বুঝলাম আমার অনুমান ঠিক বাবু যতটা সাহস নিয়ে বেরিয়েছিলেন তার কিছুটা বোধ কমেছে কারণ যাবার পথে একবার ফেলুদাকে বললেন ভদ্র তো অনেক বন্দুক ছিল মশাই একটা চেয়ে নিতে পারতেন আপনার কোর্ট বত্রিশ এ ব্যাপারে কোনো কাজ লাগবে কি কাল রাত্রে বৃষ্টি হওয়াতে রাস্তায় অনেক জায়গায় ভিজেছিল বড় রাস্তা থেকে একটা মোড়ের কাছে এসে কাঁচা মাটিতে টায়ারের দাগ দেখে বুঝলাম কিছু গাড়ি মেন রোড থেকে বেঁকে দিকে গেছে আমরাও বাঁয়ের রাস্তা নিলাম আর মাইলখানে গিয়ে দেখলাম রাস্তার রাস্তারে একটা দাঁড়িয়েছে একটা বন বিভাগের জীব একটা বাঘের ট্রাক পাঁচজন লোক গাছটার তলায় বসেছিল তারা বলল আধ ঘন্টা হলো বাঘ খোঁজার দল বনের ভিতরে চলে গেছে কোন দিকে গেছে সেটাও দেখিয়ে দিল লোকগুলোর মধ্যে একটাকে সেদিন সার্কাসে তাঁবুতে দেখেছি ফেলুদা তাকেই জিজ্ঞেস করলো ট্রেনারও এসেছে কিনা লোকটা বলল যে দ্বিতীয় চন্দ্রন এসেছে আমরা রওনা দিলাম সামনে কি অভিজ্ঞতা আছে জানি না তবে এইটুকু জানি যে অরুণবাবুর হাতে বন্দুক আছে হয়তো বন বিভাগের শিকারীর হাতেও আছে কাজেই ভয়ের কোনো কারণ নেই লালমোহনবাবু মনে হলো একটু মুসড়ে পড়েছে তার কারণ নিশ্চয়ই শীতকালে আগাছাও কম তাই এগোতে কোনো অসুবিধা হচ্ছিল না এর মধ্যে দু একবার ময়ূর ডেকে উঠেছে সেটা যে বাঘের সংকেত হতে পারে সেটা আমরা সবাই জানি মিনিট দশেক চলার পর শব্দটা পেলাম বাঘের ডাক তবে গর্জন বলবো না ইংরেজিতে এটাকে গ্রাউল বলে বাংলায় হয়তো গোং আনি কিংবা গড়গড়ি বা গজগজ আনি ঘন ঘন ডাক আর বিরক্তির ডাক বিক্রমের নয় আরো কয়েক পায়ে যেতেই দুটো গাছের ভাগ দিয়ে একটা দেখতে পেলাম অদ্ভুত কেন না জিনিস কখনো দেখতে পাবো এটা স্বপ্নেও ভাবি আমাদের সামনে বাঁয়ে তিনজন লোক দাঁড়িয়ে আছে তাদের দুজনের হাতে বন্দুক একটা বন্দুক অরুণবাবুর হাতে সেটা উঁচিয়ে তাক করা আছে সামনের দিকে এই তিনের পেছনে একটা বাঁধে ব্যান্ডেজ দেখে বুঝলাম ইনি হলেন ট্রেনার চন্দ্রন আমার দিকে পিছন ফিরে হাতে চাবুকটা মাঝে মাঝে সপাং করে মাটিতে মেরে চন্দ্রন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যার দিকে সে হলো আমাদের কালকের দেখা গ্রেট ম্যাজেস্টিক সার্কাস থেকে পালানো বাঘ সুলতান এছাড়া আরো চারজন লোক দাঁড়িয়ে আছে বায়ে একটু দূরে তাদের দুজনের হাতে যে শেকলটা রয়েছে সেটা নিশ্চয়ই বাঘকে পরানো হবে যদি সে ধরা দেয় সবচেয়ে অদ্ভুত লাগলো সুলতানের হাবভাব। সে পালানোর কোনো চেষ্টা করছে না অথচ ধরা দেবারও যেন বিন্দু মাত্র ইচ্ছে নেই শুধু তাই নয় তার চোখে মুখে যে রাগ আর অবজ্ঞার ভাবটা ফুটে উঠছে সেটা সে বারবার বুঝিয়ে দিচ্ছে চাপা গর্জনে চন্দ্রন যদিও এক পা এক পা করে এগোচ্ছে বাঘটার দিকে তাকে দেখে মনে হয় না যে তার নিজের উপর সম্পূর্ণ আস্থা আছে সে যে একবার হয়েছে এই বাঘেরই হাতে সেটা সে নিশ্চয়ই বলতে পারছে না আমি আর চোখে মাঝে মাঝে দেখছি অরুণবাবুর দিকে তিনি যেভাবে বন্ধু পৌঁছিয়ে স্থির লক্ষ্য নিয়ে দাঁড়িয়ে বেশ বুঝতে পারছি সুলতান বেশামাল কিছু করলেই বন্ধু গরজিয়ে দেবেশে সামনে দাঁড়ানো এমন ভাবে হা হয়ে রয়েছে যে মনে হয় না যে চোয়াল আর কোনদিনও উঠবে ভদ্রলোক পরে বলেছিলেন যে তার ছেলে বয়সে তিনি যত সার্কাসে যত বাঘের খেলা দেখেছেন शरीर ठीक से मुहूर्ते खेल एक निःशब्द लाफे अरुणबाब धारे पोसे गए बंदुके नल हाथ रेखे मृदु चपे गुरु गम्भर डाकटा डान दिन डाक आगे सुलतान सुलत गम्भर स्रता नरम होल अबाक देखल रंगमंच अवतीर्ण हलन रिंगमासणिकार एरो हाते चाबुक पर साधारण पैंट और शर्ट गला पोषा कूकुर बेड़ाल के जमुन कारण सुलत सुलत चंद्रन हतभम्ब हो पिछिए गए অরুণবাবুর বন্দুক ধীরে ধীরে গেল বন বিভাগের কর্তার মুখ বাবুর মুখের মতোই হা হয়ে গেল বনের মধ্যে এগারো জন হতবাক দর্শক দেখল গ্রেট ম্যাজেস্টিক সার্কাসের মাস্টার কি আশ্চর্য কৌশলে পালানো বাঘকে বস করে তার গলায় চেন পরিয়ে দিল जंगलर मध्य बार करके कारण्डिकार चुके एक आगे संगे सुल तीर बेगे छुटे गर्कसर खाचाए बंदी আমরা একটু দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিলাম বাঘ ঘাঁচায় বন্দি হওয়া মাত্র কারান্ডিকার আমাদের দিকে ফিরে একটা সেলাম ঠুকল তারপর সে একটা গাড়ির দিকে এগিয়ে গেল এটা একটা প্রাইভেট ট্যাক্সি আগে ছিল না গাড়িটা চলে যাবার পর অরুণবাবুকে বলতে শুনলাম তারপর ফেলুদার দিকে ফিরে বললেন কৈলাসে ফিরে এসে ফেলুদা প্রথমে অরুণবাবুর অনুমতি নিয়ে একটা টেলিফোন করল কাকে জানি না তারপর বৈঠকখানা এলো যেখানে আমরা সবাই বসেছি নীলিমা দেবী চা পাঠিয়ে দিয়েছেন फिर जाबरना तदंत शेष सब शेष अपन पितृदेव शेष इच्छा पालन बाधा नहीं बवस्थाओं अरुणबाब चायर कप्टि तुलल पेमानी आश्चर्यश् भाव मिसे आरुणबाब कथा शुरू बोझा गलुदाश्चर्य तो हमारे कथा क्यों अपरक তাই নয় কি অরুণবাবু হাতের কাপটা নামিয়ে সোজা ফেলুদার দিকেছিলেন কে তার সম্পত্তির ভাগ দেবেন ঘরের মধ্যে একটা অদ্ভুত থমথমে ভাব লালমোহনবাবু আমার পাশে বসে সোফা একটা কুষানবাবুর না কেন আপনার কাছ থেকে এমন মিথ্যে অমূলক ভিত্তিহীন অভিযোগ আমি কিন্তু বরদাস্ত করব না পিছনে দরজা দিয়ে বেয়ারা এসে দাঁড়ালো আর একটি পা এগোবে না তুমি যদি আর এক পায়ে গার দিকে জগৎ সিং পাথরের মতো দাঁড়িয়ে রইল অরুণবাবুর কাঁপতে কাঁপতে বসে পড়লেন সোফাতে আপনি কি কি কি বলতে চাইছেন শুনন সেটা মন দিয়ে আপনি চেঞ্জ করার রাস্তা বন্ধ করার জন্য আপনার বাবার চাবি লুকিয়ে রেখেছিলেন বিবি দেখেছিল কি চাবি খুঁজতে মহেশবাবু হেয়ালি করে তার নাতনিকে বলেছিলেন তিনি কি হারিয়েছেন কি খুঁজছেন এই কি হল কে ই ওয়াই কি অর্থাৎ চাবি কিন্তু চাবি সরিয়েও আপনি নিশ্চিন্ত হননি তাই আপনি সেদিন সেই অস্ত্র এবং সেটা হলেই আপনার আপনি সাক্ষী আছে বাবু একজন নয় তিনজন যদিও তারা কেউই সাহস করে সেটা প্রকাশ করেননি আপনার ভাই সাক্ষী অখিলবাবু সাক্ষী শঙ্কর লাল সাক্ষী সাক্ষী যেখানে নির্বাক সেখানে আপনার অভিযোগ প্রমাণ করছেন কি করে জলপ্রপাতের শব্দ কেনাক হয়ে দেখলাম ফিরুদা তার কোটের পকেট থেকে প্রীতিমবাবুর ক্যাসেট রেকর্ডার বের করেছে সেদিন একটি ঘটনা দেখে এবং কয়েকটি কথা শুনে বিয়ে হাত থেকে এইটা করিয়ে নেন এই পাখির ডাক ছাড়াও বাবু এইবারে দেখলাম অরুণবাবুর মুখ ক্রমে লাল থেকে ফ্যাকাসের দিকে চলেছে ফেরুদার ডান হাতে রিভলভার বাঁহাতে পাখির শব্দ ছাপিয়ে মানুষের গলা শব্দ শোনা যাচ্ছে ক্রমে আসছে গলা স্বর স্পষ্ট হয়ে আসছে অরুণ বাবুর তারপরে মহেশবাবুর উত্তর বুড়ো বাপের যদি তেমন ধারণা হয়েই থাকে তাতে তোমার কি তোমারে বিশ্বাস মন থেকে দূর করতে হবে আমি জানি সে আসিনি আসতে পারে না অসম্ভব भाग पार आशा करो किसतरी चोर दीन दया तुम चिते घूम भेजा सब देखे बर्दारे सब পঁয়ত্রিশ বছর আমি মুখ বন্ধ রেখেছি তুমি দীনদয়ালের মাথায় বাড়ি মেরেছিলে পিতলের বুদ্ধমূর্তিটা দিয়ে তারপর দীনদয়াল মরে যায় তারপর নূর মোহাম্মদ আর ড্রাইভারকে দিয়ে গাড়িতে করে তার লাশ এরপরে একটা ঝুপ শব্দ আর কথা বন্ধ তারপর শুধু পাখির ডাক আর জলের শব্দ বন্ধ করে সেটা প্রীতিনবাবুকে ফেরত দিয়ে দিল ফেলুদা মিনিট তার জন্য তিনি ৩৫ বছর যন্ত্রণা ভোগ করেছেন যত রকমে পেরেছেন প্রায়শ করেছেন তবুও তিনি শান্তি পাননি যেদিন সেই ঘটনা ঘটে সেই দিন থেকেই তাঁর ধারণা হয়েছে যে তাঁর জীবনটা অভিশপ্ত তার অন্যায়ের শাস্তি তাকে একদিন না একদিন পেতেই হবে সেই শাস্তি তার নিজের ছেলের হাত থেকে আসবে সেটা তিনি ভেবেছিলেন না অরুণবাবু পাথরের মতো বসে আছেন মেঝের বাঘঝালটার দিকে এক দৃষ্টি চেয়ে যখন কথা বললেন তখন মনে হলো তার গলার স্বরটা আসছে অনেক দূর থেকে একটা কুকুর ছিল আইরিস্টার বাবার খুব প্রিয় দীনদয়ালকে দেখতে পারতো না কুকুরটা একদিন কামরাতেই যায় দীনদয়াল আলো লাঠির বাড়ি মারে কুকুরটা জখম হয় বাবা ফেরেন রাত্রির পার্টি থেকে কুকুরটা ওর ঘরেই অপেক্ষা করত সেদিন ছিল না তারপর নূর মোহাম্মদ বাবাকে ঘটনাটা বলে বাবা দিন দীনদয়ালকে ডেকে পাঠান রাগলে তো আর বাবা মানুষই থাকতেন না ফেলুদার সঙ্গে আমরা উঠে পড়লাম অখিল বাবু উঠছেন দেখে ফেলুদা বলল অখিলবাবু আপনি একটু আমাদের সঙ্গে আসতে পারেন কি কাজ ছিল চলুন মহেশ চলে গিয়ে তো আমার এখন অখণ্ড অবসর গাড়িতে অবু বললেন আমার নাম লেখা পাথরটার পাশে দাঁড়িয়েই আমি ওদের কথা শুনতে পাই তাকে অনেক সময় জিজ্ঞেস করেছি সে হঠাৎ হঠাৎ এত অন্যমনস্ক হয়ে পড়ে কেন সে ঠাট্টা করে বলতো। তুমি গুনে বার করো আমি বলবো না আশ্চর্য তার জীবনের এত বড় একটা ঘটনা সেটা কুষ্ঠিতে ধরা পড়ল না কেন আমি বুঝতে পারছি না হয়তো আমারই অক্ষমতা বাড়ির কাছাকাছি যখন পৌঁছেছি তখন বুঝতে পারলাম ফেলুদা কাকে ফোন করেছিল ফটকের বাইরে দাঁড়িয়ে আছেন শঙ্করলাল মিশ্রসফুল গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো ফেলুদা হ্যাঁ বললেন শঙ্কর লাল বীরেন এসেছে সেই গেরুয়াধারী সন্ন্যাসী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন লম্বা চুল রুক্ষ লম্বা দাড়ি লম্বা বলিষ্ঠ চেহারা বাপের শেষ ইচ্ছার কথা শুনে বীরেন আসতে রাজি হল মহেশবাবুর ওপর কোনো আক্রশ নেই ওর যেমন আক্রশ নেই তেমনই আকর্ষণও নেই শঙ্কর এবার অনেক চেষ্টা করেছিল আমাকে ফিরিয়ে আনতে বলেছিল ওদের দেখলে তোমার টানটা হয়তো ফিরে আসবে ওর কথাতেই আমি রাজরাপাই গিয়েছিলাম সেদিন কিন্তু দূর থেকে দেখে আমি বুঝেছিলাম আমার আত্মীয়দের উপর আমার কোনো টান নেই বাবা তবুও আমাকে কিছুটা বুঝেছিলেন তাই প্রথম তো তোমাকে ওকে চিঠিও লিখেছি কিন্তু কিন্তু তারপর से चिठी तो आपनी के लेखेन नी। आमार अपनी विदेश ले चुप करतभम्बीना शकर अपन बुद्धि कथा तक परीक्षा कर তাহলে আর কি খুলে ফেলুন আপনার অতিরিক্ত সাজ পোশাক পাশ থেকে চাপা গলায় বললেন বলে থেমে গেলেন আমি জানি তিনি আবার ভুল নামটা বলতে যাচ্ছিলেন কিন্তু এবার বললেও পারতাম না কারণ আমার মুক্তিও কথা বের বেরোচ্ছে না কথা বললেন অখিল বাবু বাইরে যায়নি মানে ওর চিঠিগুলো বাইরে না গিয়েও বিদেশ থেকে চিঠি লেখা যায় অখিল বাবু যদি আপনার ছেলের মতো একজন কেউ বন্ধু থাকে বিদেশে সাহায্য করার জন্য আমার ছেলে ঠিকই বলেছেন মিস্টার মিত্তির অধির যখন ডুসেলডর্ফে তখন চিঠি লিখে আমি বেশ কিছু ইউরোপীয় পোস্ট কার্ড আনিয়ে নিতে ঠিকানা আর যা কিছু সুযোগটা বন্ধ হয়ে যায় কিন্তু এই লুকোচুরের প্রয়োজনটা হল কেন কারণ আছে আমি বাবুকে জিজ্ঞেস করতে চাই আমার অনুমান ঠিক কিনা বলুন বাবু। কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনী পড়ে মুগ্ধ হয়েছিলেন এবং তার মতো হতে চেয়েছিলেন। সুরেশ বিশ্বাস যে ঘর ছেড়ে গিয়ে শেষে যুদ্ধ করে নাম করেছিলেন সেটা আমার মনে ছিল যেটা মনে ছিল না সেটা আমি কাল রাত্রে বাঙালির সার্কাস বলে একটা বই থেকে জেনেছি সেটা হলো এই যে সুরেশ বিশ্বাস ছিলেন প্রথম বাঙালি যিনি বাঘ সিংহ ট্রেন করে খেলা দেখিয়েছিলেন তার সবচেয়ে আশ্চর্য খেলা ছিল সিংহের মুখ ফাঁক করে তার মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়া এখানে মোহনবাবু কেন এই সেদিন পড়লুম তাও খেয়াল হলো না আপনি এই ছা পরে করবেন আগে আমাকে বলতে দিন ফেরুদার ধমকে বাবু ঠান্ডা হলেন ফেলুদা বলে চলল বীরেনবাবুর্যাম্বিশন ছিল আসলে বাঘ সিংহ নিয়ে খেলা দেখানো কিন্তু বাঙালি ভদ্র ঘরের ছেলে আজকের দিনে ওদিকে যেতে চাইছে শুনলে কেউ কি সেটা ভালো চোখে দেখত দিতেন তাই বাবুকে কৌশলের আশ্রয় নিতে হয়েছিল তাই নয় কি হুম একদম ঠিক কিন্তু আশ্চর্য এই যে একদিন পরে ছেলেকে মাস্টার হিসেবে দেখেও মহেশবাবু তাকে চিনতে পেরেছিলেন যদিও অরুণবাবু থেকে দেখে তাই ভাবছি সবাই বীরেন বীরেন করছে অথচ আমি সঠিক চিনতে পারছি না যেন জাগে এখন আসল কথা আছি ফেলুদা পকেট থেকে মুক্তানন্দের ছবিটা বার করল তারপর বীরেনবাবুর দিকে ফিরে বলল বীরেনবাবু আপনি আর ফিরবেন না ভেবে মহেশবাবু তাই এই ছবিটা আপনাকে দিয়েছেন ফেলুদা ছবিটা উল্টে পেছনটা খুলে ফেলল ভেতর থেকে বেরোলো একটা ভাঁজ করা সেলোফিনের খাম তার মধ্যে ছোট্ট ছোট্ট কতকগুলো রঙিন কাগজের টুকরো তিনটি মহাদেশের নটি দুঃপ্রাপ্য ডাকিট আছে এখানে অ্যালবাম চুরি যেতে পারে এই আশঙ্কায় তিনি তার সবচেয়ে মূল্যবান স্ট্যাম্প কটি এইভাবে লুকিয়ে রেখেছিলেন গিবন্স ক্যাটালগের হিসেবে পঁচিশ বছর আগে এই ডাক টিকিটের দাম ছিল দু হাজার পাউন্ড আমার ধারণা আজকের দিনে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বীরেন্দ্র কারান্ডিকার খামটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন সেটা দিকে তারপর বললেন সার্কাসের রিংমাস্টারের হাতে যে বড় খুব বেমান বোধ করছি আমরা যা যাবর ঘুরে ঘুরে খেলা দেখিয়ে বেড়াই আমাদের কাছে এ জিনিস বুঝতে পাচ্ছি এক কাজ করুন ওটা আমাকেই দিন কলকাতার কিছু স্ট্যাম্প ব্যবসায়ীর সঙ্গে চেনা আছে আমার এর জন্য যা মূল্য পাওয়া যায় সেটা আমি আপনাকে পাঠিয়ে দেব আমার ওপর বিশ্বাস আছে তো আপনার আছে বই কি সম্পূর্ণ কিন্তু আমাকে দিতে হবে গ্রেট সার্কাস কুটটি বুঝেছে যে আমাকে ছাড়া তা চলবে না আমি এখনো কিছুদিন আছি এই সার্কাসের সঙ্গে আর জাতি সুলতানকে নিয়ে খেলা দেখাব আসবেন রাত্রে গ্রেট ম্যাজেস্টিক সার্কাসে সুলতানের সঙ্গে কারান্ডিকারের আশ্চর্য খেলা দেখে বেরোবার আগে আমরা বাবুকে থ্যাংক ইউ আর গুডবাই জানাতে তাঁর তাঁবুতে গেলাম আইডিয়াটা লালোহনবাবুর আর কারণটা বুঝতে পারলাম তাঁর কথায় আপনার নামটার মধ্যে একটা আশ্চর্য কাণ্ড কারখানা রয়েছে ডু ইউ মাইন্ড যদি আমি নামটা আমার সামনের উপন্যাসে ব্যবহার করি সার্কাসমি গল্প একটা প্রধান চরিত্র বীরেনবাবু হেসে বললেন আর আমার নিজের নয় আপনি ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে আসার পর ভেলুদা বলল তাহলে বাদ বাদ কেন ইনজেকশন দিচ্ছে বাক ভিলেন হচ্ছে সেকেন্ড ট্রেনার বাঘকে মিস্তেজ করে কারান্ডিকার কে ডাউন করবে দর্শকদের সামনে বুঝলেন না ট্রুপিজ ট্রাপিজ ইজ নাথিং অবজ্ঞা আর বিরক্তি মেশানো সুরে বললেন লালমোহন গাঙ্গুলি আজ ফাগুন লেগেছে শুনছিলেন ছিন্নমস্তার অভিসাব। আজ ছিল তৃতীয় ও শেষ পর্ব রচনা সত্যজিৎ রায় ফেলুদার চরিত্রে সব্যসাচী চক্রবর্তী তোপসের ভূমিকায় দীপ জটায়ু ওরফে লালমোহনবাবু জগন্নাথ বসু মহেশ চৌধুরী কারান্ডিকার বীরেন্দ্র এবং গল্পের সূত্রধার অরুণ বাবুর ভূমিকায় অনির্বাণ প্রীতিনবাবুর চরিত্রে সৌমজ্জ্বল অখিলবাবু এবং মিস্টার কুপটির ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র শঙ্করলাল সোমক নীলিমা দেবী শ্রী বিবির ভূমিকায় ঐশী প্রসাদ রতন এবং হরিপদবাবুর চরিত্রে রিচার্ড ফেলুদার থিম সত্যজিৎ রায় নতুন ভেলুদা থিম সন্দীপ রায় পর্ব পরিচালনায় এবং রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক বিশেষ সহযোগিতায় লাবণ্য শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মেট্রির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী ও শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আর এই সঙ্গে শেষ হল সানডে সাসপেন্সে আমাদের বিশেষ নিবেদন ফেলুদার অ্যাডভেঞ্চার ছিন্ন মস্তার অভিশাপ